আয়াত নম্বর একশো আঠাত্তর তাতে মোহন কিসাসের বিধান উল্লেখ করেছেন কোনো নিরীহ ব্যক্তিকে যার হত্যা করা হালাল নয় বৈধ নয় তাকে যদি কেউ হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে হত্যা করা খুনিকে যেই ব্যক্তি খুন করবে তাকে শরীয় দণ্ডবিধান হচ্ছে তাকে হত্যা করা হবে একে আল্লাহ পাক কেসাহ বলেছেন মহান আল্লাহ এই কেসাহ ফরজ করেছেন করেছেন আমানু হে মমিন সকল কতিবাল এই কুমল ফিল কাতলা খুনের ক্ষেত্রে আল্লাহ পাক তোমাদের উপর কেসাস বিধিবদ্ধ করেছেন কেসাস কে ফরজ করেছেন আল ফর্রিল হর্রে স্বাধীনকে স্বাধীন এর বদলে হত্যা করা যাবে ওয়াল আবদ বিল আবদে আর দাসকে দাসের বিনিময় হত্যা করা যাবে ওয়াল অনসা বিলা নারীকে নারীর বিনিময় হত্যা করা যাবে সামান ওফি আল্লাহ মিন আখি হেসাই আল্লাহ পাক রবুল আলমিন তারপরে এই ক্ষেত্রে মার্জনার একটা রাস্তা রেখেছেন जाके खुन अभिभावक स्तर रही कैसाज तो माफ कर दिल क्योंकि रक्तपण ने लोक के हत्या कर रक्तपण दी जाने भाषा নবিস হাদিসের মাঝে দিয়াত বলা হয়েছে এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া আর একটি মাফ করে দেওয়া হচ্ছে যে হত্যার বিনিময়ে আমরা চাই না আর চাই না একেবারে পুরোপুরি মাফ করে দিলাম আল্লাহ আল্লাহর আলমিন এই দুটি ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন এখানে দিয়াতের বিষয়টিকে বিশেষ করে উল্লেখ করেছেন কেউ যদি কেসা অর্থাৎ খুনের বিনিময়ে খুন চাই না মাফ করে দিয়ে রক্তপণ নিতে চাই তাহলে আল্লাহ ফাকর তার বিষয়টিকে উল্লেখ করেছেন মহান আল্লাহ এ আয়াতে স্বাধীনের এর বদলায় স্বাধীন হত্যা করা যাবে আর গোলামের বদলে গোলাম হত্যা করা যাবে নারী নারীর বিনিময় হত্যা করা যাবে এই বিষয়গুলি এজন্য উল্লেখ করেছেন যে আগের জাতিরা জাহিলিয়াতের যুগে তারা এর ব্যতিক্রম করত যদি দেখা যেত যে কোন গোত্র একটি দাসকে হত্যা করেছে দাসের বদল একজন স্বাধীনকে হত্যা করে দিত কোন সম্প্রদায় হয়তো একটি মহিলাকে হত্যা করেছে তার বিনিময়ে পুরুষকে হত্যা করে দিত আল্লাহ যে না এমনটা নাই যেই ব্যক্তি হত্যা করেছে তাকে হত্যা করা হবে যেই ব্যক্তি হত্যা হত্যা করেছে তাকে করা হবে সে পুরুষ হোক আর নারী হোক সে স্বাধীন হোক আর গোলাম হোক স্বাধীন ব্যক্তি হত্যা করলো আর সেই স্বাধীন হত্যাকারী ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো আর একটি দাস হত্যা করা হলো কারণ প্রভাবশালী বংশ জন্য এটা চলবে না অথবা একজন দাসকে হত্যা করেছে যেহেতু যাদের আত্মীয়কে যাদের আপন জনকে হত্যা করা হয়েছে তারা প্রভাবশালী সেই জন্য দাসের বিনিময়ে দাস হত্যা করবো না আমরা স্বাধীন লোককে তোমাদের হত্যা করব এই যে জুল মত্যাচারের আচরণ ছিল জাহিলিয়াতের যুগে তার খণ্ডন করেছেন আল্লাহ ফাকর্ব আলমিন এই আয়াতে মহান আল্লাহ তারপরে বলছেন অংশ মাফ করে দেওয়া হয় এই রক্তপণের ক্ষেত্রে পেশাস না নিয়ে রক্তপণ নিল এটা হচ্ছে এক ধরনের মাফ করে দেওয়া যদি এইরকম মাফ করে দেয় অথবা রক্তপরের পরিমাণ হয়তো पांच लक्ष आ पांच लक्ष नानी दूल्क्ष माफ कर दिल जो अंश माफ कर देतेरुफ विधिर अनुसरण कर फतेन बिल मारूफ यथाथ विधि प्रचलित विधि रही मुताबिक अनुसरण कर एहसान ए रक्तपण आदाय दे सद आचरण যখন কিছু মাফ করে দিল তাহলে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে সাথে সাথে নগদ হয়তো দিতে পারছে না আর কিস্তিতে দেবে কিছু সময় লাগবে তাহলে আর এগুলি যদি প্রচলিত অবস্থা থাকে সেখানে এইরকম নিয়মগুলি যদি থাকে তাহলে তার অনুসরণ করবে আর আদায় করার ক্ষেত্রে আবার হয়তো খনি প্রভাবশালী সুতরাং রক্তপণ আদায় করার চুক্তি করার পরে সেখানে আবার এদিক ওদিক বাহানা করেছে সেটাও যেন না করে বরং সদ আচরণের সাথে তা আদায় করে দিবি আল্লাহাক রবুল আলম তারপরে বলছেন জাহালিকা বিকুম এই যে হত্যার বিনিময়ে হত্যা এই ছিল বিধান এতে হালকা করে আল্লাহফাক রক্তপণ দিয়ে বিধান নাজল করেছেন এদি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ভার লাঘব করিয়ে দেওয়া আল্লাহ হালকা করে দিয়েছেন কারণ ইহুদিদের মধ্যে হত্যার বিনিময়ে হত্যা ছাড়া আর কিছু ছিল না আল্লাপাক হালকা করে দিয়েছেন এবং আল্লাহ করেছেন আলীম তাহলে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে আল্লাহাকর আপনি তারপরে বলছেন হে মানব জাতি তোমাদের জন্য কেশাসের বিধানে রক্তের বিনিময়ে রক্ত হত্যার বিনিময়ে হত্যা এতে তোমাদের জন্য প্রাণ রয়েছে সারা বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে মানবজাতির প্রাণ রয়েছে এই কেশাসের দণ্ডবিধান বাস্তবায়ন করলে তাহলে যে যেকোনো দেশে যদি এই আল কোরআন বিধান বাস্তবায়ন করা হয় তাহলে এতে মানবজাতিকে জাতিকে প্রাণ দেওয়া হবে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহাক উল্লেখ করেছেন কারণ একজন খুনিকে যদি তার খুন করার কারণে হত্যা করা হয় তাহলে হাজার হাজার ঐসব বজ্চরিত লোকেরা সন্ত্রাসী লোকেরা যারা মানবজাতিকে খুন করার জন্য যে যেকোনো সময় প্রস্তুত হয়ে রয়েছে তারা সতর্ক সাবধান হয়ে যাবে যে নারী খুন করা যাবে না যদি খুন করি তাহলে ওই ব্যক্তির যেমন গলা কেটেছে তাকে যেমন হত্যা করা হয়েছে তেমনি আমাদেরকে হত্যা করা হবে কিন্তু আজকে সারা বিশ্বের প্রায় দেশগুলিতে একমাত্র সৌদি আরব ছাড়া প্রায় দেশগুলিতে যেহেতু ইসলামী বিধান নেই সে মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক ইসলামী বিধানকে রাষ্ট্রনীতি থেকে সরিয়ে দিয়েছে বিচার বিভাগ থেকে সরিয়ে দিয়েছে যার ফলে আল্লাহ আক রব আলমিন সেসব দেশের নিরাপত্তাকে ছিনিয়ে নিয়েছে সে সেসব দেশের প্রতিদিন পত্রপত্রিকায় শত শত মানুষ যে খুন হচ্ছে এর সংবাদ আমরা পড়তে পারছি এবং আমরা প্রচার মাধ্যমে জানতে পারছি রক্তের আর কোন মূল্য নেই মানুষের কিন্তু আল্লাহকে এই নাজিলক বিধানে যদি বাস্তবায়ন করা হতো দেশে নিরাপত্তা আসত আর খুনিরা এরকম সাহসী হতো না আল্লাহ আল্লাহাক যে হে মানব জাতীয় তোমাদের জন্য কেসাশে প্রাণের অবস্থা রয়েছে কেসাশ বাস্তবায়ন করলেন হত্যার বিনিময়ে হত্যা করলেন একজন লোককে একজনের প্রাণ গেল তারপরে আল্লাহ বলছেন এতে প্রাণ রয়েছে হায়াত রয়েছে কারণ অসংখ্য মানুষ বাঁচতে পারে একজনকে খুন করলেন এর উদাহরণ হচ্ছে কারো শরীরে ক্যান্সারের মতো ক্যান্সার হয়েছে হাতের কিছুটা অংশ কেটে ফেললেন পায়ে ক্যান্সার হয়েছে পায়ের কিছু অংশ কেটে ফেললেন কিন্তু গোটা শরীরটা নিরাপদ হয়ে গেল এরম মানবজাতির জাতির মধ্যে কিছু খুনি লোক যে আছে খুন করেছে এদেরকে হত্যা করলেন হাজার হাজার লোক নিরাপদ হয়ে গেল এদের অনিষ্ট থেকে কিন্তু এইসব লোককে যদি কারাগারে বন্দি করা হইতো দু চার পাঁচ বছরের জন্য তারপরে সেখান থেকে সাজা ফিরে আসতো আবার তারা খুন করতো কারণ খুন করাই অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ তাতরুল আলমিন যে বিধানাজিল করেছেন তাতে রয়েছে সার্বিক কল্যাণ আল্লাহাক বলছেন যে হে মানব সকল তোমাদের জন্য মহান আল্লাহ বলছেন কতিবা আলীকুম তোমাদের উপর বিধিবদ্ধ করা হয়েছে তোমাদের কারো কাছে যখন মৃত্যু তাহলে ওসিয়তের সম্পর্ক হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্তের সাথে মৃত্যুর আশঙ্কা যখন বোধ করছেন তখন আপনি ওসিয়ত করবেন আপনার ধন সম্পদ সম্পর্কে আর ওসিয়তের সম্পর্ক হচ্ছে ধন সম্পদের সাথে पक्षानसिहत शब्द होता उपदेश देख तुम निकट मत उपस्थित हो पूर्व मुहूर्ते वसियत करा तुम्हारे फरजारा का धन सम्पद आ देर ओसियत तुम्हारे विधिबद्ध करसियत लिलुआल दे माता पितार এবং আত্মীয় স্বজনদের জন্য ওসিয়তের কথা উল্লেখ করেছেন নবিয়া করিম সাল্লাম একটি হাদিসে আল্লাহ হাক্কাহ আল্লাহ ফাকরুল আলমিন প্রত্যেক हकदारे पावना दिए दिए हक दिए आत्मीयन तल्लापाग बीम से जो असियत नहीं माता पिता आत्मयरतर क्या आल्लापा उल्लेख कर आयत के रोहित करास आयत गुली नबी करीम सलमेर তবে একটি ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য রাখতে হবে সেটা হচ্ছে যে কোন ব্যক্তি যদি মারা যায় এবং তার ছেলেরা থাকে আর তার বাবাও বেঁচে আছে বাবার ধন সম্পদ থেকে এখনো ভাগ পায়নি আর যেই ব্যক্তি মারা গেল তার ভাইয়েরা আছে তাহলে ওই যে বাবা বেঁচে আছেন আর ছেলে মারা গেল তার ভাইয়েরা আছে আর তার ছেলেও আছে এখন ভাইয়েরা থাকার কারণে তার ছেলে আগে মারা গেছে কিন্তু ছেলের ছেলেরা বেঁচে আছে এদের জন্য ওসিয়ত করা ফরজ এই আয়াতটি এই ক্ষেত্রে প্রযোজ্য এবং এর প্রতি আমল করতে হবে আল্লাহ ফ্রব আলামিন তারপর এরশ্বাদ করেছেন এক বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে মসজিদে দিয়ে দিবে ওমুখে দিয়ে দিবে কিন্তু তা শুনলো না তাহলে এর গোনা ওই ব্যক্তির হবে যেই ব্যক্তি শোনার পরে তা বাস্তবায়ন করল না ফাইনামা ইসমহ আলাল্লা যেই ব্যক্তি এটাকে বদলিয়ে দিবে। হের ফের করে দেবে তার উপর গুনেন এবং সবকিছু জানেন আল্লাহ ফকরুল এইসমা আলী ইন্দুর রাহিম যদি কোন ব্যক্তি ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের আশঙ্কা করে আউ ইসমান অথবা অন্যায়ের আশঙ্কা করে যে ওসিয়তকারী আমার বাবা অথবা দাদা ওসিয়ত করতে গিয়ে বেশি করে ওসিয়ত করে দেবেন এবং আমাদেরকে বঞ্চিত করতে চাইছেন এই রকম যদি আশঙ্কা থাকে ফা আসলাহ আর তারা তাদের মাঝে যদি মীমাংসা করে নেয় তারপরে বসে একসাথে তৃতীয় পক্ষ যদি বসে মীমাংসা করে নেয় যে এইভাবে এত বেশি ওসিয়ত করে দিন না যাতে আমরা আভাবী হয়ে পড়ব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব তাহলে তাতে কোনো দোষ নেই ইন্দুর রাহিম আল্লাহ ফক্রব আলমিন अति मार्जनारी और दया क्षेत्र मैंने करीम सल प्रसिद्ध हादिसी बड़ एक हादिस ओसियत सब चाहे कर तीन भाग ओसियत करते खुब बसिव तर कम चाहे भलो तीन भाग ओसियत कर दायज नई কারো কাছে যদি তিন লাখ টাকা থাকে তাহলে এক লাখ টাকার ওসিয়ত করতে পারে তার বেশি ওসিয়ত করতে পারে না আল্লাহ ফকরুল আলম তারপরে সিয়ামের বিধান উল্লেখ করেছেন যেটি হচ্ছে ইসলামের চতুর্থ স্তম্ভ আল্লাহ ফকরুল্লা কাবলকুম ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে কালেদা ইহি ইল্লা দান করা মোহাম্মদ রসুল্লাহ সাল শাহাদ দান করা পাঁচ অক্ত করা। জাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা এবং বেতলার হজ করা এগুলি হচ্ছে ইসলামের খুঁটি ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি আর ইমানের খুঁটি হচ্ছে ছয়টি আল্লাহাক আলমিন এই আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতে রোজা এবং রমজানের কথা উল্লেখ করেছেন ইয়াঈহদিন আমানু হে মমিন সকল কতিবা আলি কুম সিয়াম তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে সিয়াম এবং সম এই দুটি শব্দ কোরআন উল্লেখিত হয়েছে কিন্তু বাংলা ভাষীরা বা উপমহাদেশের অন্যান্য উর্দু ভাষা যেমন এরা সিয়ামকে সোম কে রোজা বলে থাকে জাকাতকে জাকাত আর দিতেই বলে কিন্তু এই নামাজ কে সলাথ কে নামাজ বলে থাকে এর তর্জমা করে থাকে ফার্সিতে ওই রকমই শিয়াম বা সোম কে ফার্সিতে রূপান্তরিত করে এরা রোজা বলে থাকে ধর্মীয় যেগুলি টার্ম রয়েছে ধর্মীয় পরিভাষা রয়েছে সেগুলিকে যদি কোরআনে ও হাদিসের ভাষায় দেখা হয় তো সেটি হচ্ছে শ্রেয় আল্লাহাক বলছেন বিধিবদ্ধ করা হয়েছে এখানে শব্দটি আল্লাহাক উল্লেখ করেছেন আর মারিয়াম আলি সালামের ঘটনায় আল্লাহাক সোম শব্দ উল্লেখ করেছে রহমান এ সৌমা ফালান আমি আল্লাহর জন্য সিয়ামের মান্যত করেছি সোম শব্দ মারিয়াম আলী হাসালামের ভাষায় আল্লাহাক উল্লেখ করেছেন আল্লাহাক সিয়ামকে ফরজ করেছেন এটি হচ্ছে দিন ইসলামের চতুর্থ স্তম্ভ এবং বছরে এক মাস আল্লাহপাক ফরজ করেছেন প্রত্যেক সুস্থ এবং মুকিম যারা বাড়িতে অবস্থান করে আছে সাবালোক মুসলিম তাদের ওপর আল্লাহপাক বলছেন যে এই সিয়াম আমার এত প্রিয় এবাদত যে আমি আগের জাতির উপরও ফরজ করেছি শুধু তোমাদের উপর নয় যারা তোমাদের পূর্বে ছিল এই জন্য দেখা যায় যে আমি এবং রসুলগনের ইতিহাসে কোরআন করিমে যে আল্লাহ উল্লেখ করেছেন তাতে শিয়ামের কথা উল্লেখিত হয়েছে মহান আল্লাহ এসাদ করেছেন যে এই শিয়াম আমি কেন ফরজ করলাম এর রহস্য কি এতে কি তোমাদের উপকার হবে লাল টাখন জাতি করে তোমরা সংযত হতে পারো এই সিয়াম এই রোজা তোমাদেরকে এমন একটি প্রশিক্ষণ দেবে যে প্রশিক্ষণের মাধ্যমে তোমরা সংযত পাপ মুক্ত জীবনযাপন করতে পারবে চিন্তা করে দেখুন যে সিয়ামের অবস্থায় অনেক হালাল কাজ অনেক হালাল পানাহার যেগুলি সিয়ামের রাত্রে রোজার রাত্রে হালাল রমজান মাস ছাড়া অন্য মাসে হালাল रोजार दिन कर ट्रोर्सिक्षण उदाहरण स्वरूप धूमपान धूमपान कर रही सब मुस्लिम रामजान दिन रोजा रखे सारा दिन पान करना रत हल्ले पान कर रोजारशिक्षण प्रशिक्षण के ठीक रखत मात्र कैक दिन रोजा मात्र कैक दिन एक मास इमिक मास चांद मास चाँ हिसाब से उन्त्रिस अथवा त्रिश है নবী কারিমাস্লাম বলছেন আশাহরুহা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা মাস হচ্ছে এই এই রকম রকম এই রকম তিনবার দেখালেন আরেকবার উনত্রিশ দেখালেন অর্থাৎ এই আরবি মাস ত্রিশ হয় এবং উনত্রিশ হয় একত্রিশও হয় না আর আঠাইশও হয় না অন্য কিছু হয় না সমান খান আমিন কুমার যান সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি পীড়িত হয়ে পড়ে আউ আলা সাফারিন অথবা সফরে থাকে ওখার তাহলে অন্য দিনে এই সংখ্যা পূরণ করে নিবে যে কটি রোজা অসুস্থ অবস্থায় ছুটল যে কটি রোজা সফর অবস্থায় ছুটল ছেড়ে দেওয়া যায় কিন্তু আবার যখন সুস্থ হয়ে যাবে অথবা সফর থেকে ফিরে আসবে তখন এই রোজাগুলিকে অন্য মাসে পূরা করে নেবে দুটি মত রয়েছে মহান আল্লাহ বলছেন ওয়াইল আর ওই সব লোকেরা যাদের রোজা রাখতে কষ্ট হয় একটি তফসির তাহলে এতে আমরা একটা নতুন বিধান জানতে পারবো जर रोजा रखते कष्ट अर्थात रोजा रखते बड़े कष्ट किस्ट है कारण बस बस अथवा स्थायी भाव रोगी और, और सुस्थ हार आशा जाए दु श्रेणी मानस सम्पर्ल्लापाल आयत्न करेणी मानस सम्पर्यत्ज करब्बासमा यह व्याख्या कर যে যারা স্থায়ী অসুস্থ অথবা একেবারে বার্ধক্য পৌঁছে গেছে আর ঘন ঘন তাদের পানাহারের প্রয়োজন পরে রোজা রাখা সম্ভব নয় এদের জন্য রোজা রাখা বড়ই কষ্ট এদের আল্লাহ পাক ছাড় দিয়েছেন কি ফিদিয়া তন্ত আমো মিস্কিন এক মিসকিনের খাবার ফিদিয়া হিসাবে দিয়ে দিবে তা দিয়ে মুক্তি ফিদিয়া মানে মুক্ত হয়ে যাও তা দিয়ে মুক্ত হয়ে যাবে প্রত্যেকে রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার দেবে আর তা হচ্ছে आधा सात आधा के रोजार्लिस दिशी आल्लाफा खबर दी नबीस हादीज द्वारा प्रमाणित आधा सहा देते अपनी सई तरकार कि पैसा अतरिक्त दिए दें ভালো কথা সমানতা খাই তা তাদের জন্য কর হবে। যেই ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত ভালো কাজ করবে ফবা তা তাঁর জন্য কল্যাণ করবে ওয়ান তা সুম ও খাই আর তোমরা যদি রোজা রেখে নাও একটু কষ্ট করে রোজা রেখে নাও বার্ধক্য হয়ে গেছে তারপরে কষ্ট করে রোজা রেখে নাও অসুস্থ আছে কিন্তু এমন বড় কষ্ট হচ্ছে না যদি রোজাটা রেখে নাও খৈরুল তোমাদের জন্য কল্যাণ করা হবে তোমরা যদি জানতে আল্লাহ সমস্ত মানুষের দিক নির্দেশনার জন্য অবাই না তিমিনাল হুদা এবং হিদায়তের সুস্পষ্ট বর্ণনা নিয়ে আল কোরআন হয়েছে হিদায়তের সুস্পষ্ট বর্ণনা নিয়ে ওয়ালফুর খান এবং হক এবং বাতিলের মাঝে পার্থক্য করে দিয়েছে অমান খান আর কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে আওয়ালা সফরামিন ওখার তাহলে অন্যদিনে ওই সংখ্যাগুলি পূরণ করে নিবে আল্লাপা বলছেন আল্লাহাক তোমাদের সহজ করতে চান রোজা দান করেছেন রোজা রাখার মতো ইমান দিয়েছেন এবং তৌফিক দান করেন সেই জন্য আল্লাহ পাকের ঘোষণা করো আল্লাহ কুমত করুন আর যাতে করে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ পাক আমাদেরকে তাঁর যেন সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন আল্লাহাক আলমিন রমজান এবং তার সিয়াম সম্পর্কে আয়াতগুলি নাজিল করে তার মাঝে দুয়ার কথা উল্লেখ করেছেন আবার এই দুয়ার কথা উল্লেখ করার পর আবার সিয়াম এবং রোজার মাসলামা সাইলের দিকে ফিরে এসেছেন এই মাঝখানে আল্লাহাকে দুয়ার কথা উল্লেখ করেছেন এতে বড় রহস্য রয়েছে আর তা হচ্ছে যে রমজান এবং তার যে সিয়াম রয়েছে এর সাথে দুয়ার সম্পর্ক রয়েছে হাদিস দ্বারা বোঝা যায় এবং আয়াত সেই দিকে ইঙ্গিত করে নবী করিম সালাম বলেছেন করলে সেই দোয়া খন্ডন হয় না আল্লাহ আবুল করেন বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে যে সময় খাবার সামনে প্রস্তুত আছে তবু আপনি আল্লাহর ভয়ে খাচ্ছেন না খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তবু আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না अपनी अपेक्षा आखिर सूर्य डूबे तक इफार करे से आल्ला दुआ करें दुनियापाक दुआस रोजार अवस्था सकाले हम दोपुरे हम बिकाले हम रोजार अवस्था दुआ कबुल रोजादारे अल्लाह पर्साद करनी आयतर स्ने नजर सम्पर्क बोला জিজ্ঞাসা তো আসতে কথা বলব চুপি সারে আল্লাহ করবো আর নাকি আল্লাহ দূরে যদি দূরে হন তাহলে চিল্লে চিৎকার করে আল্লাহকে ডাকবো আল্লাহাক তখন এ আয়ত নাজল করেন ভাই আল্লাহকে এ বা আদি আননি আমার বান্দা যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তোমাকে হে যে আমি কাছে না দূরে আমাকে ডাকার জন্য আসতে ডাকতে হবে আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিনের জাত এত মহান যে তিনি আর সে রয়েছেন আকাশের ওপর যেমন কোরআন স্পষ্ট করে বর্ণনা করেছে আর আল্লাহাক রব্বুল আলমীর নিকটেও রয়েছেন মহান আল্লাহ বলছেন যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহের ডাকে সাড়া দিতে আল্লাহ পাকের ডাক হচ্ছে ইমান এবং নেম আল্লাপাকের ডাক হচ্ছে নবিয়ে করিম সাল্লা সাল্লামের আদর্শ জীবন জীবনযাপন করা তো আল্লাহ পাক যে দিন নাজেল করেছেন সেই দিনকে সাদরে গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে এবং আমার প্রতি জাতি করে ইমান নিয়ে আসে জাতি করে তারা সরল পথ প্রাপ্ত হয় তাহলে যেই ব্যক্তি আল্লাহ ডাকে সারাদী আল্লাহর দিনের বিধিবিধান কবুল করবে এবং সৎ আমল করবে আর তার ইমানকে সুন্দর করবে সেই ব্যক্তির দুয়া আল্লাহ পাক শুনবেন দুআ কবুল হয় এক বড় বাধা হচ্ছে যদি অন্যকে ডাকেন আপনি তাহলে আল্লা অসহায় অবস্থায় ছেড়ে আর আর এক বাধা হচ্ছে হারাম খাওয়া হারাম যদি কেউ খায় তাহলে করেন না মহান আল্লাহ তারপরে আবার সিয়াম সংক্রান্ত মাসলা মসাইলের দিকে ফিরে আসছেন ইরশাদ করছেন যখন প্রথম দিকে রোজা ফরজ হইল নদিনাই তখন আগের যুগে রোজার বিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত মানুষ জেগে থাকবে এসার নামাজ না পড়বে এবং জেগে থাকবে ততক্ষণ পর্যন্ত পানাহার হালাল ছিল এবং স্ত্রীর হালাল ছিল কিন্তু এশার নামাজ পড়ে নিলে অথবা একবার যদি ঘুম চলে আসে তাহলে পানাহার হারাম হয়ে যেত এই ছিল প্রথম দিকে বিধান যেটা সাহাবাহিকদের জন্য অনেক কষ্টকর হয়েছিল যেটা পালন করা মানুষের জন্য বড়ই মুশকিল ছিল আল্লাহর আলমিন এই বিধানটিকে হালকা করে দিলেন এবং রোজার রাতে মুসলিমদের জন্য স্ত্রী সম্ভবকে জায়গ করে দিলেন আর পানকে জায়জ করে দিলেন মহান আল্লাহ এ আয়সাদ করেছেন ওহিল্লা তাসিয়াম রোজার রাতে তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে আর তোমাদের বিবেদের সাথে সহবাস করা হাসকুম ওই নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ ও আন্তম লেবাস উল্লাহন এবং তোমরা তাদের পোশাক পরিচ্ছদ স্বরূপ পোশাক পরিচ্ছদ পরে যেমন লজ্জা ইস্তান আবৃত করে নিজের মান সম্মান ইজ্জতকে ঢেকে রাখে ঠিক তেমনি স্বামী স্ত্রীর দ্বারা গোনা থেকে বেঁচে থাকে পোশাকের মতো কাজ করে স্ত্রী স্বামীর দ্বারা গোনা থেকে বেঁচে থাকে স্ত্রীর জন্য স্বামী পোশাকের মতো কাজ করে আল্লাপাকে জন্য এক অপরের লেবাস বলে আখ্যায়িত করেছেন আল্লাহাকাল আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলছেন যে আল্লাহাক জেনে নিয়েছেন যে তোমরা তোমাদের সাথে খেয়াল করছো ভিতর ভিতরে তোমরা এই ভুল করছো আলাইকুম আল্লাহ তোমাদের তবা কবুল করছেন राब्ला स्वामी स्त्री मिलने जो उद्देश्य हम सन्तान चावल करो रमजान राते तुम्हारा मिलन कर आल्लापा वकु व श्राव तुमरा पानाहते थको पानाहर निषेधे पानाहरता सदा रेखा रेखा कलो रेखा ना पे जाती आल्लाखा खैत मन तका सूता सदा सूता कलो सूता जत सु পার্থক্য আর বারবার করে খাচ্ছেন আর দেখছেন যে দেখি এই কালো কুন্ডি সুতা আর সাদা কুন্ডি সুতা বোঝা যাচ্ছেন না ভোর হয়ে চলে যাচ্ছে নবী করিম সাল্লাম জানতে পারলেন জানার পরে বললেন যে এই আয়াতের মানে এই নয় যে তুমি সাদা আর কালো সুতার মাঝে পার্থক্য করবি বরং এর মানে হচ্ছে যে একটি ভোরের সাদা রেখা আছে যাকে শুভ সাদেক বলা হয় সত্যিকার আড়াড়ি ভাবে ফর্ষা হয়ে গেছে এটা হচ্ছে শুভ সাদেক সত্যিকার অর্থে ফজর হয়ে যাওয়া আর একটি হচ্ছে শুভ কাজে খাড়া ভাবে পূর্ব আকাশে মনে হয় যে একটু সাদা হয়ে উঠেছে কিন্তু তখন ভোর হয়নি একে বলা হয়েছে কালো রেখা যতক্ষণ পর্যন্ত কালো রেখা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে থাকবে আর যখন সাদা রেখা হয়ে যাবে তখন পানাহার বন্ধ করে দিবে কারণ তোমাদের রোজা রাখতে হবে সূর্য অস্ত হওয়া পর্যন্ত আল্লাহ বলছেন সুম্মিমসি আমরা রোজাকে সম্পূর্ণ করবে রাত হওয়া পর্যন্ত রাত আসা পর্যন্ত তাহলে রোজা রাখতে হবে এই ফজর থেকে শুরু করে ফজরের সময় হওয়া থেকে শুরু করে উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসে এবং বলেছেন যে লায়ালি বেখের আমার উম্ম সর্বদা কল্যাণের সাথে থাকে মা আজ্জালুল ফিতরা যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আল্লাহ তারপরে বিধান উল্লেখ করেছেন ওলা আলমিন এতে কাফের বিধান নাজুল করেছেন যে এতে কাপনত এবং নবী করিম সাল আলী সাল্লাম এসে প্রতি বছর এতে করেছেন রমজানের শেষ দশকে এতে করেছেন এতে মানে এই দশটি দিন অথবা অন্য যে কোনো সময় নফল এতে কাপ করা অথবা কেউ যদি মান্যত করে মসজিদে এতে কাপনত করলে সে ফরজ হয়ে যাবে তাহলে এতে কাপ দিন ভাগে ভাগ করা যেতে পারে ফরজ এতে কাপ যদি কেউ মান্ন করে সন্ন্যত এতে কাপ যদি রমজান মাসের শেষ দশ দিনে হয় আর নফল এতে কোনো সময় আপনি মসজিদে কিছুক্ষণ বা কয়েকদিন বা একদিন বা তার কম বেশি দশ দিন আপনি বসার ইচ্ছা করলেন যে বসে আমি একমাত্র করব দুনিয়ার সাথে রাখবো না ইসলামের বৈরাগ্যবাদ সংসার ত্যাগ হওয়া নেই কিন্তু এই বিধান রয়েছে দশ দিন এতে কাপ করেছেন রমজান মাসের শেষ দিকে আল্লাহ পাক বলছেন যে যখন তোমরা এতে থাকবে তখন স্ত্রীদের সাথে যখন সম্পর্ক করবে না তবে স্ত্রী দেখা সাক্ষাতে যেতে পারে যেমন নবী সাল বিদ্যা সাক্ষাতে যেতেন আর সাধারণ কথা কেমন আছেন না আছেন অথবা খাবার এইরকম কাজগুলো পার করিও না আয়াত এইভাবে আল্লাহাক তার আয়াত গুলিকে সুস্পষ্ট বর্ণনা করেন মানব জাতির জন্য আল্লাহমিয়ত যাতে করে তারা সংযত হতে পারে গুন পারে আল্লাহ রাবুল্লা আলমিন এরশাদ করেছেন ওয়ালা তাকুক আল্লাহ বাতিল তোমরা তোমাদের মাঝে আপোষে ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করবে না একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না যেকোনো অন্যায় পন্থায় যেভাবে। সে সন্তুষ্ট নয় আর তুমি ভক্ষণ করলে এইরকম করবে না এর মধ্যে অনেক হারাম ভক্ষণগুলি চলে আসবে আজকালকার যেমন ঘুষ অন্যায়ভাবে ভক্ষণ করা যেমন সুদ এর অন্তর্ভুক্ত যেমন আজকাল যৌতুক পণ প্রথা মেয়েও নিয়ে আসবে তার আর তার বাড়ি থেকে টাকা পয়সা ধন দৌলত নিয়ে আসবে এগুলি হচ্ছে সব অন্যায়ভাবে বাতিলপন্থায় বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা সমাজের চাপে না হলে মেয়ের বিবাহ হবে না অথবা মেয়ে শান্তিতে থাকবে না এই জন্য বাধ্য হয়ে এসব হারাম যা আল্লাহাক হারাম করেছেন বিষয়কে তোমরা বিচারকদের কাছে পৌঁছাবে না জাতি করে তোমরা মানুষের ধন সম্পদের কিছু অংশ অন্যায় ভক্ষণ কর্লাহ পাক রব আলমিন বিশেষ করে ঘুষের কথা উল্লেখ করেছেন যে হাকিমকে ঘুষ দিলে বিচারপতিকে ঘুষ দিলে অথবা বিচারপতির কাছে এমন করে কিছু কথা পেশ করলে যেমন আজকাল ওকালতি করে নাইকে অন্যায়কে নাই করে দেওয়া হয় আর তারপরে হাকিম বিচারপতি করল কি যেই ব্যক্তির হক নাই প্রাপ্য নয় তাকে দিয়ে দিল এইভাবে তোমরা কারও ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করবে না ওয়ান তুম তা জেনে শুনে আল্লাহ তাকব আলমিন কথা উল্লেখ করেছেন আর চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করল যে হে মোহাম্মদ তুমি যে বলছো নবী তো বলো যে চাঁদ প্রথমে শুরু হয়ে উঠে আকাশে দেখা যায় তারপরে বড় হয়ে যায় গোলাকার হয় তারপর আবার ক্ষয় হইতে হইতে হতে আবার যেমন ছিল তেমন হয়ে যায় এটা কেন হয় আল্লাহা বলছেন তার জবাব আহিল্লা হে নভি তোমাকে তারা জিজ্ঞাসা করে চাঁদ সম্পর্কে হেলালুনের বহু বচন হচ্ছে আহিল্লা চাঁদ সম্পর্কে প্রথম দিকের চাঁদ যে শুরু হয়ে থাকে চাঁদ একে হেলাল বলা হয় এইরকম শেষ দিকে যে একেবারে শুরু হয়ে যায় সেটাও হেলাল বলা যেতে পারে আর পূর্ণিমার চাঁদকে বদর বলা হয় আর ব্যাপক অর্থে যে কোনো চাঁদ কে কামার বলা হয় আল্লাহ ফাকর্ব আলামিন বলছেন চাঁদ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে তুমি বলে দাও হে নবী হেয়া মাকিদুল এটা হচ্ছে মানব জাতির জন্য সময় নির্ধারক আল্লাহ ফাকরুল আলামিন যে ইসলামিক মাস দিয়েছেন সেটা কত সুন্দর মানব জাতির জন্য হিসাব নির্ধারক ও হাজ এবং হজের সময় সীমা নির্ধারক হজের সময় মৌসম জানতে পারছি আমরা এই চাঁদের মাধ্যমে চাঁদ মোহরম মাসলো এই করতে করতে দেখা গেল যে সওয়াল মাস চলে আসলো এখন হাজিরা প্রস্তুতি নিচ্ছে যেতে শুরু হয়ে গেছে জিল কাদা আসলো হজের মাস জিল হজ মাস হজের মাস আরফার দিন এসব আমরা জানতে পারছি এই চাঁদের মাধ্যমে আল্লাহাক বলছেন তারপরে মিনজহা আরব মুশ্রেকরা করত কি তারা হজে আসত আর হজে এসে যদি কোথাও বাধা প্রাপ্ত হয়ে গেল হজে পৌঁছিতে পারলো না মক্কা পর্যন্ত পৌঁছিতে পারলো না হজের কাজগুলি সম্পাদন করতে পারল না তাহলে বাড়ি ফিরে আসতো বাড়ি ফিরে এসে তারা সরাসরি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকত না যেখানে হজ করতে পারিনি উমরাটা সেরে আসতে পারিনি তাহলে সদর দরজা দিয়ে ঢুকা যাবে না সংস্কার ছিল তারা করত কি বাড়ির পিছন দিয়ে লাফ দিয়ে ঢুকত প্রাচীর লাফ দিয়ে তারা বাড়ির মধ্যে ঢুকত অথবা বাড়ির কিছু অংশ কেটে বাড়ির মধ্যে বাড়ির পিছন দিক দিয়ে ঢুকত আল্লাহাক বলছেন যে এটা কোনো নিকির কাজ না। नेकिर क्या हमला के भय संजत पाप बेचे थके नेको समय पाप बेचता अपना नेक যেমন নেকির কাজ করা নেকি তেমন গোনা থেকে বেঁচে থাকা হচ্ছে নেকি আর অন্তরে যদি তাকে আল্লাহ ভিরুতা থাকে তাহলে আপনি ফরজ আদায় করবেন আল্লাপের আদেশও পালন করবেন আর আল্লাপাকে নিষিদ্ধ কাজগুলি থেকেও বেঁচে থাকবেন আতুল আবু বরং তোমরা আসো বাড়ির মধ্যে সদর দরজা দিয়ে মানুষ যেমন বাড়িতে আসে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকে ওইভাবে ভদ্রভাবে বাড়ির মধ্যে ঢুকো বাড়ির পিছন দিয়ে চোদ্দাকাতের মতো ঢুকছ এটা কুসংস্কার আল্লাহাক বলছেন আল্লাহন যাতে করে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ তারপরে জিহাদ সম্পর্কে আয়াতিল এই জিহাদের বিষয়টি বিভিন্ন স্তরে আল্লাহাক নাজল করেছেন প্রথমে যখন নবী করিম সাল্লাম মক্কাই ছিলেন তখন অস্ত্র ধারণ করা নিষেধ ছিল আবু জাহাল জিম সাহাবাইমদের উঠে বুড়ি চাপিয়ে দিচ্ছে নানান রকমের জুল অত্যাচার বেলা রাজি আল্লাহার খাবার জুলাচার যে সব কথা হাদিস দ্বারা প্রমাণিত এবং নবী করিম সাহা সিরা সাহাবাই করাম জীবনী দ্বারা প্রমাণিত যে সামনে মারা তো দূরের কথা পিছন থেকে মারার অনুমতি ছিল না যদি অনুমতি থাকতো তো কেউ কি মারতে পারতো না কিন্তু মারলে যেহেতু তাতে ক্ষতি ছিল সর্বনাশ হয়ে যেত সেই আল্লাহ তখন অনুমতি দেননি अनुमति दिन कारण आशंका छोड़ी ए रकम कि कौन आज सबके साफ कर इलामें अल्लाह फकर प्रथम दिखे अस्त्र धारण कर निषेध रेखे আয়াতি আল্লাপাকে আলিমুল তাহলে তারপরে ফরজ করা হইলো যখন ফরজ করা হলো তখন ফরজ করা হলো কিন্তু প্রথম দিকে আল্লাপা বলছেন কুফ ফুয়াই দিয়ক ওয়াকিমুসাল তোমরা হাতকে গুটিয়ে রাখো কাউকে মারবেনা কারো ওপর আক্রমণ করবে না তোমাকে মারুক তারপর মার খেয়ে থেকে যাও তাহলে প্রথম দিকে অস্ত্র ধারণ ছিল। তারপর আল্লাহ দ্বিতীয় স্তরে অনুমতি দিলেন ওইসব লোকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যেসব লোক মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে ওই আয়াতটি আমাদের সামনে রয়েছে একশো নম্বর আয়াত সুরায় বাকারাত মহান আল্লাহ বলছেন ওয়াকাতিল্লা আল্লাহর রাহে তোমরা সশস্ত্র সংগ্রাম করো যারা তোমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে না তোমাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না মহিলাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে না শিশুর বিরুদ্ধে অস্ত্র ধরবে না যারা উপাসনার লয়ে রয়েছে উপাসনা লয়ের মধ্যে তারা নিজেকে সীমাবদ্ধ করে নিয়েছে তাদের দুনিয়া সম্পর্কে খোঁজ খবর নেই ধর্ময হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না এইভাবে যুদ্ধ বিদ্যার আদব কায়দা নীতিমালা শিখিয়েছেন এই হচ্ছে সীমালংঘন করা যদি যারা নিরীহ ব্যক্তি তাদের ওপর হস্তক্ষেপ করে তাহলে আর এক সীমালংঘন হচ্ছে যে যুদ্ধের ময়দানে গিয়ে যে হতাহত হবে সেই ক্ষেত্রে কারো নাক্কান কাটবে না হাত কাটবে না কারো চোখ নেবে না এরকম বাড়াবাড়ি করবে না কারণ আল্লাহ আলমা লঙ্ঘনকারীদের প্রত্যেক কাফের কে ইসলাম মারতে বলেননি আল্লাহ পাক রব বলছেন যারা তোমাদেরকে মারবে তাহলে প্রেক্ষাপট আমাদেরকে বুঝতে হবে যে প্রেক্ষাপট হচ্ছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদেরকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহ বলছেন যে তাদেরকে যেখানে পাবে হত্যা করো আখরি জুহ মিনহাইস আখরা জুকুম আর যেখান থেকে তোমাদের বের করেছে সেখান থেকে তাদেরকে পারলে বের করো মক্কা থেকে তোমাদেরকে বহিষ্কৃত করেছে মোদিনাই হিজরত করে তোমরা এসেছ এখন মক্কা বিজয় হয়েছে মক্কায় এসেছ এসে তোমরা তার প্রতিশোধ নাও তাদেরকে তাড়িয়ে দাও এখান থেকে ওয়াল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল আর জেনে রাখবে যে ফিতনা বিপর্যয় সৃষ্টি করা খুন করার চাইতেও বড় অপরাধ খুন করা চাইতে বড অপরাধ হচ্ছে ফিতনা এ ফিতনা মানে কি এ ফিতনা মানে অপরাধ কুফুরি আল্লাহ পরকালকে অস্বীকার করা আল্লাহ ছাড়া অন্যকে সেদা করা এ হচ্ছে খুন করা চাইতে বড় অপরাধ যার গোনা যে অবস্থায় মরে কখনো মাফ করবেন আল্লাহ আল্লাহ ফিতনা মানে সিরকুফুরি আরেক রকমের ফিতনা হচ্ছে যে কোন ব্যক্তি সত্যকে পেয়ে গেছে সন্ধান করি আর সে ইসলাম গ্রহণ করেছে তাকে বাধা দেওয়ার জন্য সৃষ্টি করা তাকে ইসলাম থেকে ফির চেষ্টা করা না তাকে ইসলাম গ্রহণ করার জন্য কেমন সে মুসলিম হবে এটা হচ্ছে বড় ফিতনা এই ফিতনা সৃষ্টি করতো এক সের লোকেরা এটি খুন করার চাইত বড় অপরাধ সুতরাং আপনি রাস্তায় চলছেন রাস্তায় যদি কেউ ইট পাটকেল ফেলে রাখে তাহলে ইট পাটকেল কেউ আপনি সরাবেন একজন মানুষ সোজা সত্য পথে যেতে চাই ইসলামের পথে যেতে চাই সে যাচ্ছে সামনে ইট ফেলছে বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করতে অথবা ইসলামের ওপর চলতে তাহলে বড় ফিত না এটা খুন করার চাইতে বড় অপরাধ ওয়ালা তো লোহম ইন্দাল মসজিদ হারাম এবং তাদেরকে মসজিদ হারামের নিকটে তাদের বিরুদ্ধে লড়াই করবে না আল্লাহ পাক মসজিদ হারামের আশেপাশে অর্থাৎ হারামের এলাকাতে যুদ্ধ করতে নিষেধ করেছে এটা হচ্ছে শরীয়তের বিধান কিন্তু তারা যদি তোমাদেরকে মারে মক্কাতে তোমাদেরকে তারা মারে তাহলে তোমরা তার প্রতিশোধে নিতে পারবে আল্লাহ হাত লুকুম ফি যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে সেখানে লড়াই না করবে তারা যদি লড়াই করে তোমাদের বিরুদ্ধে হারামের এলাকাতে তো তোমরা তারা যদি তোমাদের বিরুদ্ধে মক্কায় লড়াই করে ফাঁকু লুকুম তাহলে তাদেরকে তোমরা হত্যা করো কাজা জাজাউল কাফের ইন এটি হচ্ছে কাফের অস্বীকারীদের উত্তম সাজা শাস্তি ফাইন তাহ তারপরে যদি বিরত হয়ে যায় না আমরা আর মারামারি করব না এবং আমাদেরকে সংযত জীবন যাপনের তৌফিক দান করেন সুভান রব্কার আলমিন ইসমিলাম সূর্য বকরার আয়ত নম্বর একশো তিরানব্বই মোহান ইন যে হে মোমিন মুসলিম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো दिन निर्धारित ना है जाए अल्लाह पकर एक मात्र जान आनगत्य खास ना जाग्राम करते फाइन इन तहरा बिरत हो जाए त বিপর্যয় সৃষ্টি করা থেকে তাদের শির্ক থেকে অথবা তারা যেসব লোক সত্য দিনের দিকে আসছে তাদেরকে বাধা প্রদান করা থেকে ফালা ও ইল্লা তাহলে আর কঠোরতা অবলম্বন করবে না তবে জালেনদের প্রতি যারা জুলমের ওপর অটল রয়েছে সীমালঙ্গন বাড়াবাড়ি করবে তাদের ব্যাপারটি ভিন্ন আল্লাহ আল্লাহর তারপরে এরশাদ করছেন আশাহারুল হারাম ও বিশাহারুল হারাম সম্মানিত মাসগুলি সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস আল্লাহ ফখর আলমিনের নিকট চারটি রয়েছে বছরে মহান করেছেন হরম নিশ্চয়ই মাসের সংখ্যা আল্লাহ ফকরবুল আলমিনীর নিকট তার বিধানে রয়েছে বারোটি বছরে মিনহা আর বাত হরম তার মধ্যে চারটি হচ্ছে सम्मानित मासित मासगुली हमस्पर तीन जिलकद जिलहज ए महरमी मास हम रज मासिलियत लड़ाई करतना कबीए करीम सल्लम साहबाई कराम बिुदे मासगुलंघन बाढ़बाड़ी करलो आल्ला पकल हराम सम्मानित मासगुल তোমাদের উপর হস্তক্ষেপ করে তোমাদের উপর জুল অত্যাচার করে তাহলে তার প্রতিশোধ তোমরা এই হারাম সম্মানিত মাসে নিতে পারবে এবং পবিত্রতা রক্ষার দায়িত্ব হচ্ছে সকলের এই সম্মানিত মাসগুলির পবিত্রতা রক্ষা করা এই দায়িত্ব সকলের ফা তাদু মা ফানে আল্লাহা বলছেন সুতরাং কেউ যদি তোমাদের উপর বাড়াবাড়ি করে তোমাদের সাথে কঠোর আচরণ করে তাহলে তোমরাও তাদের এই আচরণের উত্তম জবাব দেবে যেইভাবে তারা তোমাদের সম্পর্কে বাড়াবাড়ি করেছে এবং আল্লাহকে ভয় করবে এবং জেনে রাখো আল্লাহ মু আল্লাহ পাক আল্লাহ ভিরুদের সাথে রয়েছেন সংযত যারা পাঁচ থেকে বেঁচে থাকতে যারা চাই তাদের সাথে আল্লাহ পাক রবুল্লা আলমিন রয়েছেন আল্লাহ পাক রব্ আলমিনের সৎ লোকদের সাথে থাকা ধৈর্যশীলদের সাথে থাকা মু আল্লাহদের সাথে থাকার অর্থ হচ্ছে তাদের সাথে আল্লাহ পাকের বিশেষ তৌফি করেছে আল্লাহাক তাদের হেফাজত করে থাকেন আল্লাহর আলমিন তাদের সাহায্য করে থাকেন এগুলি হচ্ছে মহান আল্লাহ আর এরশাদ করেছেন তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো আল্লাহ ফাকর্ব আলামিন তার রাস্তায় বাইক করতে বলেছেন ওয়ালাহাত নিজের হাত কে ধ্বংসে পতিত করিও না আল্লাহ রাস্তায় বাই করা ছেড়ে দিয়ে তোমরা নিজেকে ধ্বংস পতিত করিও না এই হচ্ছে আয়াতের তফসির সাল্লা সাহাবেকরাম বুঝেছেন যারা আল্লাহ রাস্তায় বাই করা ছেড়ে দিবে তারা যেন নিজেদেরকে ধ্বংসে পতিত করবে আল্লাহ ফাকরবুল আলমের এই আয়াতের অর্থ ব্যাপক যদিও বিশেষ ক্ষেত্রে নাজুল হয়েছে কিন্তু এর অর্থ হচ্ছে ব্যাপক ध्वस पतित कर आयात आदेश के निषेध के लंघन करमपान कर ध्वस पतित कर धमपान जा स्वास्थ्य क्षतिकर जी जो निजे के ध्वस पतित करकम ही जरा आत्महत्या करा निजेदे पतित कर फक्रब्बुल आलमीन এই সব যতগুলি কাজ নিষেধ করেছেন আর সেগুলি নিজেকে ধ্বংস করার অন্তর্ভুক্ত সেগুলি এই আয়াতের নিষেধাজ্ঞার সামিল আল্লাহ পাক করো তোমরা নিষ্ঠার সাথে কাজ করো তোমরা সৎ হও ইন আল্লাহ ইহিবুল মোহসেন কারণ আল্লাহাক রবুল্লা আলমিন কল্যাণকারীদেরকে সৎ কর্মশীলদেরকে নিষ্ঠাবানদেরকে ভালোবাসেন এহসান আল্লাহ ফাক রব্লা আলমিনের সানের ক্ষেত্রে হচ্ছে তার এবাদত বন্দিগী নিষ্ঠার সাথী করা রসর উল্লাহ সাল্লামের ক্ষেত্রে এহসান হচ্ছে যে রসুল্লাহ সাল্লা সাল্লামের পুরোপুরি জীবনের প্রতিটি ক্ষেত্রে অনসারী হওয়া মানবজাতির জাতির করা আল্লাহ আল্লাপাকের সৃষ্টির ওপর এহসান করা সদ ব্যবহার করা আল্লাহ পাক সৎকর্মশীল যারা যারা সদাচরণ করে তাদেরকে ভালোবাসেন মহান আল্লাহ তারপরে হজ এবং উমরার বিধি উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া আকিম করে ইসাদ করেছেন হে মোমিন সকল ওয়া আকিমুল হজ্জাওয়াল উমরাত হজ এবং উমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পূর্ণ করো। যখন হজ অথবা উমরা শুরু করে দেবে তাতে ঢুকে পড়বে তার জন্য এহরাম বেধা নেবে তখন সেটা সম্পূর্ণ করা ফরজ হয়ে যাবে সেটা ফরজ হোক অথবা নফল ওমরা হজ যদি নফলও হয় আর তা শুরু করে দেন তাহলে সেটা সম্পন্ন করা ফরজ এই আয়াতের আলোকে মহার আল্লাহ তারপরে তুমি তবে তোমরা হয়ে হজে গিয়েছিলে ওমরাই গিয়েছিলে তার বাধা প্রাপ্ত হয়েছ বাধা প্রাপ্ত বিভিন্ন ভাবে হইতে পারে শত্রু বাধা দিতে পারে আইনগত কোনো সমস্যা বাধা দিতে পারে শারীরিক অবস্থা আর অবনতি বাধা দিতে পারে অসুস্থ হয়ে পড়েছেন জন্য আর হজ উমরা সম্পন্ন করতে পারলেন না যে কোনো কারণে আপনি বাধাগ্রস্ত হয়ে যান তাহলে কি করবেন আল্লাহ বলছেন ফমস্তাই সারামিন আল হাদি তাহলে যথাসাধ্য কুরবানি পেশ করে দিবে কোরবানি পেশ করে দিবে ওখানে কোরবানি জবাই করে দিবে যেখানে বাধাগ্রস্ত হয়েছ ওলা তাহলে আর তোমরা মাথা মন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কুরবানির পশু হাদি ওই কুরবানির পশুকে বলা হয় যেটা হাজি সাহেবরা जबई कर जे कुरबानी सम्पर्क हम से कुरबानी हज तमहत्थ जबई कर फरुज हादी तो कुरबानी हादी बड़ी कुरबानी है जिल हज मास दस एगारो बारो तेर तारीखे से उधुया बल्लाफा तुम्हारा माथा मंडन करवे ना अत्य हादी हाल स्थान ना पहुंचे जा যদি কেউ কোরবানীর পশু সাথে নিয়ে যায় তাহলে হালাল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরবানি জবাই না হয়ে যাবে আল্লাহ ফখরাবুল আলমিন ইরশাদ করছেন হজের মাসলা মাসাইল সম্পর্কে যে হামান খান আমিন ও বেহি আজম মির সেহি ফ ইয়াতুমিন সিয়া আমিন আউসাদ তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা তার মাথায় কোন আঘাত থাকে কষ্টদায়ক বস্তু অর্থাৎ আঘাত থাকে অথবা কোন রকমের এমন অসুবিধা থাকে যার জন্য মাথা মন্ডন করতে সে বাধ্য মাথায় হয়তো খুব বেশি উকুন হয়ে গেছে অথবা মাথা আহত হয়েছে যার জন্য চুল কাটতে হচ্ছে রকম যদি কোন সমস্যা থাকে অসুস্থতার কারণে মাথা মন্ডন করতে হচ্ছে বা চুল কাটতে হচ্ছে এই রামের অবস্থায় তুমি রয়েছে হজ অথবা উমরা সাফিদিয়া তুমিন আউ নস তাহলে ফিভিয়া দিয়ে মুক্ত হয়ে যাবে রোজার ফিভিয়া অথবা সাদিয়া অথবা কোরবানির ফিরিয়া আল্লাহ ফাকর আলম এখানে তিনটি বিষয়ে ইতিহার দিয়েছেন তিনটির কোনো একটি তুমি করতে পারো মাথা মুন্ডন করা এহরামের অবস্থায় বা চুল কাটা এটা হচ্ছে নিষিদ্ধ কাজ এহরামের হজ অথবা আমরাই হোক এহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ এহরামের নিষিদ্ধ কাজ যদি কেউ করে ফেলে এই মাথা মুন্ডন অথবা মাথার চুল কাটার মতো কাজ তাহলে তার ফিরিয়া রয়েছে ফিদিয়া হচ্ছে রোজা রাখা হাদিসের আলোকে তাসির কার্বন বলেছেন যে তিনটি রোজা রাখা হচ্ছে খাবার দেবে আধা সাহ করে অর্থাৎ দেড় কেজি করে কাছাকাছি এক এক মিসকিনকে দেবে অথবা কোরবানি করবে যেকোনো কোরবানি কমের পক্ষে একটি ছাগল অথবা গরু মুঠের সাত ভাগের এক ভাগ আল্লাহাক তারপরে বলছেন ফয়জা আমিন যখন তোমরা নিরাপদ হয়ে যাবে রাস্তায় আর কোনো বাধা নেই তারপরে হজ সম্পাদন করতে গেলে ফামান তামাত্তা আবিল অমরাতি আল হজ ফামাস্তাঈ সারা মিন আল হাদি সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজের সাথে উমরাও ভোগ করে নিবে হজ করল ওই সফরে যে সফরে তার সাথে সাথে উমরাও করে ফেলল আল্লাহাক বলছেন ফামাস্তাঈ সার মিন আল হাদি थसाध्य हादी कुरबानी पेश कर हजर मौसम हजर उमरा दू भम तारीख हजे तम हम शुदू उमरार एहराम बांधल उमरार क्यागुलिस सम्पादन कर लिख प्रथम एहराम बेधे गलिबिया पड़े बैतुल्लाआवाआाफ कर लेंफा मरवा साई करल माथार चूल छोट कर लें मुंडन कर लोरा हाल ग তারপরে আট তারিখে যেটি তার দিন সেই দিন এহেরাম বেঁধে যেখানে আছেন সেখান থেকে আপনি মেনা চলে যাবেন বাকি এখন আপনার শুরু হল হজের কাজগুলি এ হচ্ছে হজে তামাত্তর সংক্ষিপ্ত নিয়ম যার প্রথম অবস্থাটি আমি বললাম আর হজে কেরান আরেকটি আছে যাতে হজের সাথে ওমরা করা হয় কিন্তু মিকাত থেকে বাইরের লোকেরা মিকাত থেকে এহরাম বাঁধবে এবং দুটোর নিয়াত একসাথে করবে হজ এবং উমরান নিয়ত একসাথে করবে লবাইক উমরাতান ওয়াহাজ্জান আল্লাহ হাজির হয়েছি উমরা এবং হজ দুটোর নিয়তে এইভাবে একসাথে নিয়ত করে দুটোকে একাকার করে দিয়ে একসাথে দুটোকে সম্বোধন করে তো আফ করবে সাফা মার সাই করবে আর তারপরে ওই এহরামের অবস্থায় থেকে যাবে আট তারিখে মেনা চলে যাবে একে কেরান বলা হয় এই দুই অবস্থাতে হজে কেরান করুক অথবা হজে তামাত্ম করুক এই দুই হজের ক্ষেত্রেই কেউ করে তাহলে শুধু মিকার থেকে হজের নিয়ত করবে আর এই হজের মশমে কোনো উমরা করবে না এই হজে এফরাত করলে তাতে কুরবানি অজীব হবে না এই বিধানটি এখানে উল্লেখ করেছেন ফমান তামিল উমরা হজ্জে সুতরাং যেই ব্যক্তি হজের সাথে উমরারও ভোগ করে নিবে মিনাল হাদি পেশ করবে এতে আমরা জানতে পারলাম আর এর বিপরীত যাতে হজের সাথে না সেটা হজে এফরাত তাও জানতে পারলাম এ আয় তাহলে হজের প্রকরণ দিকে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন ফমাল্লা ফিল কিন্তু যদি কেউ কোরবানি না করতে পারে আর্থিক সচ্ছলতা নেই কোরবানি করতে পারছেন অথবা তামাত্ম করেছে অথবা কোরবানির পয়সা আছে কিন্তু কোরবানির পশুর ব্যবস্থা নেই আল্লাহাক রেখে আসতে হয় ফাম যেই ব্যক্তি কোরবানি পেল না ফিলহাজ হজে তিনটি রোজা রেখে আসবে ও সব আতিন ইম যখন তোমরা ফিরে আসবে হজ থেকে নিজ নিজ বাড়ি এসে सात टी रोजा रखा रतुन कमजा दस टी रोजा रखते कुरबानी मल्ला मस्जिद विधान मस्जिद हराम भी धन्ती। लोग देर आशे पास बसिंदा वाशे नर्थात मक्कर वासिंदा नक्कर वासिंदा فراد کرماتی اللہ فکرب المین مکار باشند قربانی, قربانی کرمو جا ان اللہ شرید ال ایک نشچ اللہ فکرب المین کٹور شاستی داتا مہان اللہ تار پر ارشاد کرد فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمْهُ اللَّهُ وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِي يَا أُولِي الْأَلْبَابِ الْحَجُّ أَشْرُ الْمَالُمَاتُ حَجِر জানাসুনা কোয়টি মাস রয়েছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে হজের জানাসুনা কোয়টি মাস রয়েছে আল্লাহ পাক বহুবচন বলেছেন তাফসীর কারগণ বলেছেন এর অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি যদি হজের নিয়ত এহরাম বাঁধে তাহলে সওয়াল মাসের প্রথম তারিখ হলেই নিয়ত বাঁধতে পারবে আর শেষ নিয়ত বাঁধার তারিখ হচ্ছে দশ তারিখের রাত নয় তারিখের দিন আরাফার দিন গিয়ে যে রাতটি আসে মুজদালিফা রাত সেই রাতের ফজরের আগে পর্যন্ত যদি কই এহরাম করে হজের নিয়ত করে আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে পারে থামতে পারলো না সেখানে অবস্থান করতে পারল না আরাফার ওপর দিয়ে অতিক্রম করে যেতে পারে আর ফজরের নামাজের আগে আগে মুজদালিফা চলে যেতে পারে নাম আরাফায় অবস্থান যদি দশ তারিখের রাতের ফজরের আগে আগে করে নেই তারপরে মুজদালিফা চলে যায় তাহলে হজ হয়ে যাবে মুজদালিফায় রাত্রি যাপন করা অজিত আল্লাহাকর আলমিন বলছেন যে হজের জানাশোনা মাস রয়েছে কয়েকটি এর অর্থ হচ্ছে এই ফামান ফারাদা ফিহিন্নাল হাজা সুতরাং এতে যদি কেউ নিজের ওপর হজকে বিধিবদ্ধ করে নেয় মানে হজের মধ্যে প্রবেশ করে হজের মনস্থ করে ফালা আর ফাঁসা তাহলে জনসম্পর্কেও কোনো কথা বলবে না আপন স্ত্রীর সাথে না অপরের সাথে এই ধরনের কোনো কাজ করবে না এহরামের অবস্থায় সবসময় হারান যেগুলি হজের এহরামের অবস্থায় হারাম। স্ত্রী যে আল্লাহা খালাল করেছেন আপন স্ত্রী তাও এই এহরামের অবস্থায় তার সাথে যৌন সম্পর্কীয় কোনো আলোচনা করবে না যৌন সম্পর্কীয় কোনো কথা বলবে না যৌন সম্পর্কীয় কোন রকমের আচরণ করবে না ওয়ালা ফসুক আর কোনো অন্যায় কাজ করবে না ফুসুক যে কোনো পাপের কাজ কোনো অন্যায় কাজ করবে না ওয়ালা জিদা আলফিল হজ আর এই হজে কোনো রকমের ঝগড়া বিবাদ করবে না অনেক হাজিরা যায় হজ করতে আর গিয়ে সেখানে একে অপরের সাথে ঝগড়া বিবাদ করতে থাকে হইচুই করতে থাকে চিৎকার করতে থাকে আল্লাহাক এসব নিষেধ করেছেন এবং তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ অবশ্যই জানেন আর তোমরা সম্বল গ্রহণ করো সর্বোত্তম সম্বল হচ্ছে সর্বোত্তম পথে হচ্ছে আল্লাহরু তাকুয়া সংযত জীবন যাপন কর্তা কুন ইয়া উলির আলবাল হে জ্ঞানবান লোকেরা আমাকে তোমরা ভয় করো করা হাজির সাহেবদের জন্য অনেকে দ্বিধাগ্রস্ত ছিল যেটা কি জায়জ হবে আমরা এসে হজ করতে আর ব্যবসা বাণিজ্য করব টাকা পয়সা আয় উপার্জন করব এই যে মনের দ্বন্দ্ব এবং এতে যে তাদের সংশয় ছিল তার নিরসনের জন্য আল্লাহ পাক রবুল আলম এই আয়াত নাজেল করলেন যে হজে এসে লক্ষ্য উদ্দেশ্য হবে হজ কিন্তু যদি ব্যবসা বাণিজ্য করো কাটা করো কেন অথবা বিক্রি করো তাহলে যাইজ তোমাদের জন্য কোনো গন নেই তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ফায়দা আফাদ সুতরাং তোমরা যখন আরাফা থেকে ফিরে আসবে আল্লাহাক এই আয়াত দিয়ে আরাফায় অবস্থান করাকে কে ফরজ করেছেন আরাফা থেকে ফিরে আসতে হবে আল হারাম তখন তোমরা মাস আর হারামের নিকটে আল্লাহ রাজগার করবে মাস আরজদালিফা কে মুজালিফাই রাত্রি যাপন করতে হবে মাগরে করে জমা করতে হবে সূর্য ডুবিয়ে দিয়ে আরাফা থেকে চলে আসতে হবে মাগরে নামাজ না পড়ে আর এখানে এসে মাগরে বেশা একসাথে জমা করবে ফজরের নামাজ পড়ে সেখানে আল্লাহকে রাজকার করে বেশি দোয়া করবে নদী করিম সাল এখানে দোয়া করেছেন এবং এখানে দোয়া কবুল হওয়ার স্থান হৃদায়ত করেছেন আল্লাহ সম্বোধন করে বলেছেন যারা মুজদালিফা থেকে হজ করে চলে আসতো আরাফা যেত না আল্লাহ সাধারণ লোকেরা বাইরের লোকেরা এসে আরাফা যায় ওই আরাফা থেকে ফিরে আসো আরাফা তোমাদের হজ হবে না এবং আল্লাহর যখন তোমরা সম্পাদন করে ফেলবে শেষ হয়ে যাবে দশ তারিখে হজের কাজগুলি শেষ করে দিলে কঙ্কর মার্লে তারপরে কোরবানি করলে মাথা মন্ডন করলে বায়ুল্লাহর তোয়াফ করলে সাফা সাই করলে এই দিনের সবচেয়ে বেশি কাজ দশ হৈজুল হজ করো আল্লাহ কাজিক করো যাপন করো এবং আল্লাহ রাজগার করো যেমন তোমরা তোমাদের পূর্বপুরুষদের স্মরণ করতে আল্লাহ করো জাহিলিয়াতের যুগের লোকেরা যখন হজ যেত মেনাতে মেলা লাগাতো আর মেলাতে বাপদাদা পূর্বপুরুষদের খ্যাতি আর পূর্বপুরুষদের আলোচনা তারা করতো আল্লাহ বলছেন আল্লাহির রাজিনা আতিনিয়া হুফিল কিছু লোকেরা আছে বলে যে আল্লাহ দুনিয়াতে দে আর আখেরাতে তাদের জন্য কিছুই নেই যারা শুধু দুনিয়া দুনিয়া পয়সা পয়সা করে নেতৃত্ব মান সম্মান তাদেরকে আল্লাহ আখেরাতে কিছুই দেবেন না অমিনাই আর কিছু লোকের আছে যারা সত্যিকার অর্থে মমিন তারা বলে এই দুবানা আতিন আসি দুনিয়া হাসানা অফিল্লা আখেরাতে হাসানা ওয়াকিনা আজ আন্নাল আল্লাহ দুনিয়া তো আমাদেরকে কল্যাণ দান করো আর পরকালেও আমাদেরকে কল্যাণ দান করো ওয়াকিনা আজ আন্নার জাহান নামের আজাদ থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ বলছেন যা কিছু তারা কর্ম করে তাদেরকে উত্তম প্রতিদান এবং আল্লাহ হিসাব তাদের গ্রহণ করবেন আল্লাহ আলম সমস্ত প্রশংসা আল্লাহ ফক্রব আলমিন মুসলিম উম্মাতের সচ্ছল ব্যক্তিদের উপর যারা পৌঁছিতে পারবে তাদের উপর হজ ফরস করেছেন বিধান উল্লেখ করেছেন সুরে আয়াত নম্বর দুইশ আর এই আয়াত দিয়ে হজের বিধিবিধানকে আল্লাহ সমাপ্ত করেছেন বর্ণনা করা বাকি হজের বেশ কিছু বিধি বিধান সুরে হজে একটি সুরার নামে সুরাত তাতে আল্লাহাক বর্ণনা করেছেন মহান আল্লাহ করো আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহাক এখানে আয়ামি মাদু দাত বলেছেন নির্দিষ্ট কয়েকটি দিনগুলিতে এর তফসির হচ্ছে আয়ামে তশরী মেনার দিনগুলি এগারো বারো तारीख गुल्ला पब्बुल आलमी राजी करते हैं जी की दुआर मध्यम जमरतर जमरतन पाथर मारब प्रत्येक जो कंकड़ निक्षेप करबनी अल्लाह कंकड़ निक्षेप करब्चे आल्लाकेी की राजा प्रथम जामरा द्वित जामरा कंकड़ मेरे दुआ कराती हल्ला पकड़ जी की रजकार প্রমাণিত সেসব রাজকার আমাদেরকে স্মরণ করতে হবে এবং সেসব আমাদেরকে শিখে বাস্তবায়িত করতে হবে আল্লাহ বলছেন যে নির্দিষ্ট দিনগুলিতে তোমরা আল্লাহাকের জিখি রাজকার করো এই হজে মেনার দিনগুলি হচ্ছে তশরিকের দিনগুলি এগারো বারো তেরো তবে কেউ যদি দুই দিনে তাড়াতাড়ি করে ফিরতে চায় আমার কাজকর্ম আছে অথবা দুই দিন আমি সেরে নেব তাহলে আল্লাহ বলছেন কোন অসুবিধা নেই মানে সুতরাং কেউ যদি দুই দিনে তাড়াহোড়া করে ফালা ইসমা তাহলে তার কোন গুন এগারো ১২ থাকলো আর বারো তারিখে কঙ্কর মেরে মেনা থেকে বেরিয়ে গেল। সূর্য অস্ত হওয়ার আগে মেনা থেকে বেরিয়ে যেতে হবে তাহলে কোন অসুবিধা নেই আর যদি সূর্য ডুবে যায় তাহলে রাত থাকা আবার অজেব হয়ে যাবে কারণ মেনার রাতগুলি মেনাতে যাপন করা অজেব অমান তা আর কেউ যদি বিলম্ব করে আর করে তেরো তারিখও থাকে তার তারিখ রাত থাকলো তেরো তারিখের দিনে তারপরে কঙ্কর মারল ফালা ইসমারে তাতেও কোন গোনা নেই লেমানি টাকা আর তো ওই সব লোকের জন্য যারা আল্লাহ ভিরু আল্লাহ ভিরুরা সবচেয়ে উত্তম কাজ করবে আর উত্তম হচ্ছে তেরো তারিখ পর্যন্ত মেনায় অবস্থান করা আর জেনে রাখো যে তোমাদেরকে তার কাছে একত্রিত করা হবে আল্লাহ ফক্রব গুলার দরবারে হাজির হইতে হবে আর সেখানে জবাবদেহী করতে হবে এই চিন্তা তোমাদের রাখতে হবে মহান আল্লাহ তারপর করেছেন মুনাফেক লোকদের কথা আলামাদুল মানুষের মধ্যে থেকে কিছু লোক এমন আছে যাদের কথা এই পার্থিব জীবনে তোমাকে খুব চাকচিক লাগবে আল্লাহাক নবী করিম সালামকে বলছেন যে এমন কিছু কথা বলবে বড় চমৎকার কথা বলবে কথা শুনে মনে হবে লোক তো খুব ভালো थ व्यक्ति बड़ो झगड़ाटे बड़ो झगड़ाटे बीत आया नाजी विशेष एन व्यक्ति सम्पर्क নবী করিম সালাই বড় ঝগড়াটের ব্যক্তি ছিল মুনাফিক আখনাস কিন্তু কোন ক্ষেত্রে যদি আয়াত নাজিল যত লোকেরা পর্যন্ত হবে তারা এতে সামিল হবে সুতরাং এমন কোন ব্যক্তি যার কথা খুব সুন্দর কিন্তু আমল তার সুন্দর নাই ইমান তার সুন্দর নাই বরং তার মধ্যে কপটতা মুনাফিকি রয়েছে তারা আর সে ঝগড়াটে বিবাদ সৃষ্টি করে ফিতনা ফাজাদ সৃষ্টি করে ক্ষতি সাধন করে উন্মে মুসলিমান তাহলে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ আল্লাহাকর্বরে তাদের সম্পর্কে বলেছেন এরা বড় ঝগড়াটে আর এদের কথা খুব চমৎকার লাগে আর এদের বোধ চরিত্র আরো আল্লাপাক বর্ণনা করেছেন হে নবী যখন তোমার কাছ থেকে এই ধরনের লোকেরা ফিরে যায় সাফিল আফিল আর তখন পৃথিবীতে ছুটাছুটি করে কি জন্য ছুটাছুটি করে ভালো কাজের জন্য লিউফ শেদা ফিহা ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওয়ুহল্লিকাল হারসা ও শস্যাদি ধ্বংস করে ক্ষেতের ফসল ধ্বংস করে ওয়ান আর পশু কে ধ্বংস করে ক্ষয়ক্ষতি করে ওয়াল্লাহিবুল ফাসাদ আল্লাহ পাক রবুল আলমিন বিপর্যয় সৃষ্টি করাকে ভালোবাসেন না না এই কাজকে ভালোবাসেন না এই কাজ যারা করে ফেতনা ফাসাদ সৃষ্টি করে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এই এইরকম চরিত্র যাদের কথা তো সুন্দর কিন্তু এরা জমি জায়গার ক্ষতি করে খাদ্যদ্রব্যের ক্ষতি করে পশু পাখির ক্ষতি করে মানুষের ক্ষতি করে আল্লাহ আল্লাহর আলমিন এদের সম্পর্কে আয়াতগুলি নাজেল করেছেন তাকিল্লা আর যখন এই শ্রেণীর লোককে বলা হয় ইত্তাক্লা আল্লাহকে ভয় করুক আর এরকম বিপর্যয় সৃষ্টি করিও না ফিতনা ফাসাদ করিও না বিল ইসল তখন अहंकार दिखे आकर्षण कर अहंकार से गुना अनेक समय अहंकारहकारी व्यक्ति सत्य के पा फिर अहंकार सत्य के पाई कारण तरह धन सम्पे अहंकार सत्य के पाईम इकमी अनेक विद्या बुद्धि अहंकार करते गत्य के हारिय फेले এই ব্যক্তি অহংকার করতে গিয়ে গুনহার দিকে আরো চলে গেল আল্লাহাক বলছেন ফাহাস বহু তার জাহান্ন জাহান্ন যথেষ্ট ওয়ালাদ আর জাহান নাম বড়ই জঘন্য আবাসস্থল তাদের আল্লাহ ফাকর্বুল আলীর পক্ষান ধরে মমিনদের কথা উল্লেখ করে বলছেন অমিনাস মফসাহ আর কিছু লোকেরা ভালো আছে যারা নিজের নিজের প্রাণকে কে নিজের জীবনকে বিক্রি করে দেয় উৎসর্গ করে দেয় ইমিনের সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টি পাককে রাজি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয় নিজের জানমাল সবকিছু কোরবানি করতে পারি অল্লাহ রাউ হমিল ইবাদ এবং আল্লাহাক রব্বুল্লা আলমিন বান্দদের উপর অত্যধিক দয়ালু মহান আল্লাহ তারপরে সারা বিশ্বের সমস্ত মমিন আদকে সম্বোধন করে বলছেন সকল উদ্কুল ইসলামে পুরোপুরি প্রবেশ করো তাহলে মুসলিম হইতে হবে সত্যি কে অর্থে মুসলিম হইতে হবে মুসলিম হইতে হলে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধি বিধানের বাস্তবায়ন করতে হবে আপনি শুধু দুচারটি ইসলামের কাজ করলে না ভাবলেন আমি মুসলিম হয়ে গেছি শুধু নামাজ পর্যন্ত আপনার ইসলাম সীমিত অথবা আপনার आखलाख चरित्र पर इसलाम सीमित क्योंकि अपना नाम कारण इस श्रेणी मानुस आजकल बहु आज किसान नाम आखलाख चरित्र नहीं लाख चरित्र बड़ो भलो माता पितार भलो सेवा नाम दिन मूल विषय नहीं आल्ला पकन उद खुफल काफा इे प्रवेश कर पुरोपुर प्रवेश करो तरह जीवन विभिन्न क्षेत्र आज सार्विक क्षेत्र इस पुरोपुर प्रवेश करता है व्यक्ति जीवन सत्यार अर्थे मुस्लिम हईते परिवारिक जीवने मुस्लिम होते है সামাজিক জীবনে মুসলিম হইতে হবে বিচার বিভাগে মুসলিম হইতে হবে রাষ্ট্রনীতির ক্ষেত্রে মুসলিম হইতে হবে অর্থনীতির ক্ষেত্রে রুজি রোজগারের ক্ষেত্রে মুসলিম হইতে হবে কোথায় বাইক করলেন কোথায় থেকে উপার্জ্বলন করলেন ক্ষেত্রেও মুসলিম হইতে হবে আল্লাহ বলছেন ওলা তাত্তারি ক্ষত আতিশ শায়তান আর শেয়তানের পদঙ্কের তোমরা অনুসরণ করিও না ইন্নাহু কারণ শেতান তোমাদের প্রকাশ্য শত্রু बार बारिम अल्लाहफा पेर्कान से निजे जानी चाहिए छाड़ेफा दिमा तुम सु दलिल प्रमाण चले आसार पदस्खलन घटे তাহলে জেনে রাখো আন্নাল হাকিম যে আল্লাহ ফকরুল সর্বজয়ী এবং আল্লাহ পাক কে কেউ হারাতে পারে না এবং আল্লাহ ফকরুল্লা প্রত্যেকটি কথাই এবং কাজে রয়েছে রহস্য রয়েছে আল্লাহ ফকরবুল আলমিনের শরীয়ত রহস্য রয়েছে আর আল্লাহ ফকরব্বুল আলমিনের যে সৃষ্টিগত আদেশ নিষেধ রয়েছে যা কিছু আল্লাহ পাক দুনিয়াতে করেন তাতেও আল্লাহ পাকের হেকমত রহস্য রয়েছে মহান আল্লাহ তারপরে এর সাদ করেছেন কথা যারা তাদের সম্পর্কে আল্লাফা বলছেন তারা একমাত্র অপেক্ষা করে যে আল্লাপা তাদের কাছে আসবেন ফি আলী মিনাল গাম মেঘমালার ছত্রী মেঘ মালার মধ্যে আল্লাহ পাক আসবেন আল্লাহ দেখা দিবেন তাহলে আসবে না দেখে আসবে না অথচ করবে যারা ওইসব না দেখে বিশ্বাস করে যারা না দেখে বিশ্বাস করতে চায় না দিনের ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ পাক হিদায়ত করবেন না কিন্তু এরা এই শর্ত লাগাই যে আল্লাহ পাক এসে দেখা দিকে আমাদেরকে কলমালা কত এবং ফেরেস্তারাও আসুক ফেরেস্তারা আল্লাপাকের সাথে এসে আমরা ফেরিস্তাদেরকেও দেখি ও কৌজিয়াল আমরম এবং আল্লাহ পাক রবুল আলমিন সবকিছুর মীমাংসা করুক মীমাংসা হয়ে যাক মানে সত্য স্পষ্ট হয়ে যাক আল্লাহ এসে দেখা দিয়ে দিলেন ফেরেস তাকে দেখে নিলাম আর শুনে রাখো আল্লাহ পাকের কাছে সমস্ত বিষয় ফিরে আসবে সব কেউ ফিরে আসবে সকলে ফিরে আসবে আর সবকিছু আল্লাহ পাকের কাছে ফিরে আসে প্রত্যেকটি বস্তু আল্লাহ পাকের কাছে ফিরে দুনিয়া কালী হয়ে যাবে এই পৃথিবী আল্লাহ পাক রবুল আলমিন একমাত্র পৃথিবীর মালিক থাকবেন অংশ ধ্বংস জিজ্ঞাসা করো ইহুদিদের জিজ্ঞাসা করো কম আহ তাই না আয়াতিম না তাদেরকে কত শত আমি সুস্পষ্ট নিদর্শন দিয়েছি কত মহজিজালামের সাথে পাঠিয়েছি আর কত নিয়ামত তাদেরকে দিয়েছি অনুগ্রহ আল্লাহের নিয়ম আসার পরে যদি কেউ তা পরিবর্তন করে দেব তাহলে জেনে রাখা উচিত আল্লাহের আজাব বড়োই কঠোর আল্লাহের শাস্তি বড়োই শক্ত মহান তারপরে এরশাদ করেছেন फर देर दुनिया के सुशोभित करफारू जरा अल्लाह के अस्वीकार कर सुंदर कर सजिए दुनिया, दुनिया पापे डूबे भारे वैस खर अमीन अल्लादीन ममिन देर साथट्टा विद्रूप कर ममिन मुस्लिम रास्लिक लेबास पड़े ठाट्टा विद्रूप कर दाड़ी राखे त ठाट्टा मजाक তারা যদি নামাজ পড়ে তাহলে ঠাট্টা মজা করে এগুলি হচ্ছে কাফের চরিত্র জেনে রাখো যার আল্লাহকে ভয় করেছে যারা সংযত জীবনযাপন করেছে তাদের উপরে থাকবে কিয়মতের দিনে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করবে জাননাতে রাখবেন আর এদেরকে যারা দুনিয়ার চাকচিককে পড়েছিল এবং কুফরি করেছে তাদেরকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন হিসাব আল্লাহ যাহাকে ইচ্ছা বিনা হিসাবে রেজিক দান করে থাকেন আল্লাহাক রবুল আলমিন আল্লাহাক বলছেন মানব জাতি একটি জাতি ছিল নাস উম ওয়াহেদা মানব জাতি একটি উম্মত ছিল একটি জাতি ছিল অর্থাৎ একই পন্থার উপর ছিল সবাই আল্লাহর তহিদ একত্রের ছিল আল্লাহ ছাড়া কারো ইবাদত না আর এত ধর্ম আর এত মতবাদ আর এত পন্থা ছিল না একটি রাস্তার ছিল। সকলে আদম আলী সালাম থেকে শুরু করে নূ আল ইসালামের পূর্ব পর্যন্ত একদিনের ওপর ছিল তারপর শয়তান বিভ্রান্ত করে নু আলি সাল্লামের জাতিকে প্রথম শিরকে নিমজ্জিত করে আর তারা প্রতিমা পূজা শুরু করে ফাবাস আল্লাহ নবীন তখন আল্লাহ ফখর আব্বুল্লাহ নবীগণকে প্রেরণ করলেন তাদের হৃদয়তের জন্য মোবসের অমনজ্ীন সুসংবাদদাতা করে जहांर आजादी आखिर शास महमूल कि सत्य नहीं कित प्रेरण कर लेन जे बेपारे मतनैक्य कर সেসব ক্ষেত্রে মানুষের মাঝে জাতি করে নবীগণ ফেন্লাফাক তাদের মাধ্যমে চূড়ান্ত করে দেন এই যে কোনটি হক কোনটি বাতিল ফাফিহ বাদে উত এম আল বৈ এবং তারা যে ইখতলাফ করেছে আল্লাহা বলছেন অমকাল ইজীন উ তুহু যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা যে এখতলাফ করেছে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ চলে আসার পর আল্লাপাকে ইঙ্গিত করে বলেছেন আল্লাহা কিতাব দিয়েছিলেন এবং তাতে নবী শাসনের ভবিষ্যৎবাণী ছিল তা সত্ত্বেও তারা এখতেলাফ করেছে এই দিন ইসলামের সাথে নবী করিম সাহা ইসলামের ইসালতের সাথে সুতরাং নবী শাসনের প্রতি তারা ইমান নিয়ে আসেনি কেন বাঘম আপোসের শত্রুতার কারণে শত্রুতা হিংসা বিদ্বেষের কারণে ফাহাদ করলেন যারা ইমান নিয়ে তারা ইখতলাপ করেছিল ঐসব ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা এবেঈদ নেহি অস্তাকিম এবং আল্লাহাক যাকে চান তাকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়ে থাকেন মহান আল্লাহ তারপরে বলছেন जरा इमानस मन करबें फिले बागने मन करबें सुख और सुख चाहिए ममिन मान आल्ला दुनिया दिए दीब कष्ट करते खुशे जान्न हासिल कर महानल्लाम अनखल जानना तुम्हरा कि धारणा करना सहजे चले जा चले जाए पाक रबुल आलमीन अत्यंत मूल्यवान সুতরাং তার কিছু মূল্য পেশ করতে হবে তার জন্য কিছু কোরবানি করতে হবে যা তোমাদের পূর্বের জাতি যারা চলে গেছে তাদের উপর এসেছিল তাদের ওপর কিরকমের মুসিবত এসেছিল কি রকমের বিপদ আপদ এসেছিল মসাদ মূল তাদেরকে অভাবে স্পর্শ করেছিল অভাব पेटे खबर नहीं दिन के मजबूत धारण कर प्रकम्पितपद आपदे टीका जब जब भूमिकम्पल मानस पालाते शुरू करा ठीक एम जीवने अशांतर अवस्था प्रकम्पित हो আল্লা সাহায্য অতি নিকটে রয়েছে কিন্তু তোমরা তাড়াহোড়া করছো আল্লাহা রব্বুল্লাহ আলমীর পরীক্ষা করেন দেখো নবী করিম সাল্লাম মাত্র তেইশ বছরের জীবনে তেরো বছর নির্যাতিত থাকলেন দুর্বল থাকলেন মক্কায় অসহায় থাকলেন অনেক জুলদাস্ত করতে হইল তারপরে অবস্থা পরিবর্তন হয়ে গেল মাত্র আট বছর থাকলেন আর তারপরে আবার মক্কায় ফিরে আসছেন সসম্মানে এবং বিজয় পুরুষ হয়ে নবী করিম সাল্লি সাল্লাম কোন মানুষের ওপর সে মক্কা বিজয় এসে কোনো রকমের আক্রমণ করেননি এইভাবে আল্লাহাক রব্বুল আলমীন সম্মানিত করেছেন আলাহ ইন্দানাসল আল্লাহ করিব নিঃসন্দেহে আল্লাহের সাহায্য অত্যন্ত নিকটে রয়েছে মাত্র কত বছর ১৩ বছর আর আট বছর কত হয় একুশ বছর একুশ বছর মধ্যে আল্লাহাক দিনকে এত শক্তিশালী করে দিলেন মুসলিমদেরকে আল্লাহাকে এত সম্মানিত করে দিলেন যে আর আরো মক্কা মদিনা হেজাজে কোন মুশ্রেকের কোন বহুত্ববাদী খুঁজে পাওয়া যায় না আল্লাহাক বলেন এইভাবে সাহায্য করবেন যদি আমরা আল্লাহর দিনের সাহায্য করিম্য করো আল্লাহাকুসা মকুম আর তোমাদের পা কে মোহনাল আর একটি বিষয় সম্পর্কে এরশাদ করছেন আল্লাহনাকা মাজুন আল্লাহাক বলছেন লোকেরা জিজ্ঞাসা করলো নবী করিম সাল্লাম কে একবার যে তারা কি খরচ করবে আর কাকে দেবে যে কোনো নবী কারিম একটি হাতি সারা ইত্তা কনারা অল বেশি তোমার জাহান নামের আগুন থেকে আত্মরক্ষা করো বাঁচার চেষ্টা করো যদিও খেজুরের একটা অংশ দিয়ে হোক না কেন তো আল্লাহাক বলছেন যা কিছুই খরচ করবে কল্যাণ থেকে ফাল ওয়ালে দেয়নি তা প্রথম মাতা পিতার জন্য আল্লাহ আল্লাহ রেখেছে ভাই বোনেরা স্ত্রী ওয়ালিয়াতামা এবং ইয়ীম ওয়ানাতের জন্য খরচ করবি যারা বাল্য বাবাকে হারিয়ে ফেলেছে এরা হচ্ছে ইয়ীম এদের লালন পালনে বড়ই সব রয়েছে দেখাশোনা করবে এতিমের ভরণ পোষণের যে দায়িত্ব নেবে সেই ব্যক্তি আমার সাথে ক্যামতের দিনে এইভাবে কাছাকাছি থাকবে জান্নাত আল্লাহান আমাদেরকে লালন পালন করার তৌফিক দান করেন ওয়ালমাসিন এবং দরিদ্রদের তাতে হক আবার দরিদ্রদের বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন কোথা আলী কুমুল কেতাল তোমাদের ওপর সশস্ত্র যুদ্ধকে ফরজ করা হয়েছে আল্লাহাক জেহাদ ফরজ করেছেন কিন্তু তার বেশ কিছু শর্ত রয়েছে সে শর্তগুলি যদি পাওয়া যায় তখন জিহাদ রয়েছে সবসময় জিহাদ নয় আহ যে বিনা কোন শর্তে যেমন রোজা রাখার জন্য শর্ত রয়েছে যে আপনি যাতে করে সুস্থ হন আপনি আছেন আপনি আপনি নন সাবালক মানুষ আপনি এখন সাবালক খেয়েছেন তাহলে রোজা ফরজ হয়েছে হজের জন্য শর্ত হচ্ছে যে আপনার কাছে জনবায়ুতুল্লা পর্যন্ত পৌঁছার টাকা পয়সা থাকে আর সেখান থেকে ফিরে আসার ব্যবস্থা থাকে ভিক্ষা করবেন আর হজ করতে যাবেন সেটা আল্লাহ বলছেন না जकत शर्त जेहर कुरहुल्लाकुम सशस्त्र तुम बड़े कष्ट कारण दी एधवा आशंका আছে এটা মানুষের মনের উপর বড়ই কষ্ট নয়। করু আর আল্লাহ বলছেন হতে পারে একটা জিনিসকে তোমরা অপছন্দ করছো ওহ খাই তাতেই তোমাদের কল্যাণ রয়েছে ওয়াহসান তহিবু সাইয়ান আর হতে পারে কোনো কিছু কে তোমরা ভালোবাসছো ওহওয়া সারুল্লাহম সেটা তোমাদের জন্য অপ্রীতিকর অকল্যাণ কর তাতে অমঙ্গল রয়েছে তোমাদের জন্য অনেক সময় হয়তো মনে করছেন যে না এই ক্ষেত্রে আমি এই ঝুঁকি নেব না কিন্তু আল্লাহ আছে আপনি বিবাহ করার পরে মনে হইল যে না আমি হয়তো মার খেয়ে গেলাম না তাতে হয়তো ওই স্ত্রীটা আল্লাহাকের কল্যাণ দেখেছেন আর অনেক সময় দেখা গেলো যে আপনার স্ত্রী মারা গেল অথবা একটা ছেলে মারা গেল খুব খারাপ লাগলো কিন্তু তাতেই হয়তো কল্যাণ আছে আল্লাহ ফাকর্বুল আলমিন বলছেন আলমান তুম্লুন জানেন, আর তোমরা কিছুই জানো না সুতরাং পরিণাম কোনটার ভালো আছে কোনটার খারাপ আছে সেটা আল্লাহাকালাম লোকেরা জিজ্ঞাসা করলো হারাম মাস সম্পর্কে যে এই হারাম মাসে কেতাল ফি এতে যুদ্ধ করা কেমন জাহেজ না জায়েজ নয় আল্লাহাক বললেন কুল কেতাল এতে যুদ্ধ করা হচ্ছে বড় কাবিরা গুনা হারাম মাস যে চারটি মাস রয়েছে রজম মাস এবং জিল কাদা জিল হিজ্জা মোহরম এই চারটি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস এতে যুদ্ধ করা হচ্ছে কাবিরা ঘনা বড় অপরাধের কাজ ওয়াসবির ইফরুম বেহি ওয়াল মসজিদ ইল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনু আকবর ইন্দাল তবে হারাম মাসে যুদ্ধ করার চাইতে বড় অপরাধ হে কাফেরা হে আরো গোরেশরা মুশ্রিকরা তোমরা করে রেখেছ সেগুলি হচ্ছে আল্লা রাস্তায় বাধা সৃষ্টি করে যারা ইসলাম কবুল করতেছ যারা ইসলাম গ্রহণ করতে আল্লাহ করেছ যেটা নামাজ পড়তে যেতে বাধা দিয়েছ নবী করিম সুল সাহাবাহিক এর চাইতে বড় অপরাধ হারাম মাসে যুদ্ধ করা লড়াই চাইতে বড় অপরাধ ও এখরাজু আহলিহি মিন এবং যারা মক্কাবাসী মক্কার মুসলিম মমিন যারা এখানে জন্ম নিয়েছে যাদের মাতৃভূমি এখান থেকে তাদেরকে বিতাড়িত করেছে মদিনা যেতে বাধ্য করেছে তাদেরকে এটা এর চাইতে বড় অপরাধ করেছ আল্লাহ বলছেন আকবর আল্লাহ নিকট এই পাপ হারাম মাসে লড়াই করা চাইতে বড় গোনহামনা তো আকবর মিনাল কাতল আর ফিতনা ফসাদ সৃষ্টি করা খুন করার চাইতে বড় শিরকে সিরকে কাউকে লিপ্ত করা এ হচ্ছে ফিতনা সিরকের গোনাহা খুনের গোনার চাইতে বড় গোনা আল্লাহাকব এখানে বলেছেন আর আরেকটি আয়ত বলেছেন আসাদ্য মিনাল কাতল ওয়ালাইজাল শত্রু যারা আল্লাশরিকা দেবে যতক্ষণ ইমান না ছেড়ে দেবে ক্যালেমা না ছেড়ে দেবে নমাজ না ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত ইসলামের শত্রু ছেড়ে দেবে না ইনিস্তাটাও যদি তাদের পক্ষে সম্ভব হয় অমাইয়ার তাদের মিনকুম আন দিনে শুনে রাখো তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে বিমুখ হয়ে যায় ইসলাম ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় পর্দা ছেড়ে দেয় ফায়ামতের আর এইরকম দিন ছেড়ে দিয়ে সে নাস্তিক হয়ে গেল আল্লাহ হয়ে গেল আর মারা গেলিয়াওয়ালা আখেরা তাদের আমলগুলি ইহকালে পরকালে সর্বনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ফউলায় কাহ সাহাবারে হুফিহা খালেদুন আর এরাই জাহান্নামে চিরকাল অবস্থান করবে আল্লাহ ফকরাবুল আলী পক্ষান্তরে রাহিম নিশ্চয় যারা ইমান নিয়ে এসেছে এবং হিজরত করে এসেছে হিজরত করা মানে এক দেশ থেকে আর দেশে স্থানান্তরিত হওয়া আল্লাহর দিনকে রক্ষা করার জন্য পেটের দায় যেমন আজকাল পেটের দায় ধনী দেশগুলিতে চলে যাচ্ছে পশ্চিমা দেশগুলিতে অনেকে চলে যাচ্ছে এটা হিজরত নয় এটা ইসলামিক হিজরত নয় বরং এটা যদি সেখানে যদি ইসলাম পালন করা আরো কষ্ট করা হয় তাহলে নিষিদ্ধ হিজরত আর ইসলামী হিজরত হচ্ছে যে আল্লাহ দিনকে রক্ষা করার জন্য আপনি আপনার ইমান বাঁচানোর জন্য অথবা ইসলাম প্রচারের জন্য আপনি এক দেশ থেকে আর দেশে গেলেন এর নাম হচ্ছে যারা হিজরত করলো ও জাহাদুফ হিসাবি আল্লাহ রাস্তায় সশস্ত্রে যুদ্ধ করল উলায় জুন আর রহমত আল্লাহ তারাই আল্লাহর রহমতের আশাবাদী যারা আল্লাহর দিনের জন্য মেহনত করবে প্রচেষ্টা চালাবে খেদমত করবে দিনের দাওয়াতের কাজ করবে এরাই আল্লাহর রহমত এর আশা রাখতে পারে রাহিম আল্লাহ রাহিম আল্লাহর আলমিন সবকিছু মার্জনা করি সমস্ত গুনা মাফ করেন এবং আল্লাহ ফকরবুল আলমিন অত্যন্ত দয়াবান আল্লাহ ফকরবুল আলমী যেন আমাদেরকে দিন শিখার এবং তার প্রতি চলার তৌফিক দান করেন আল্লাহ ফকর গোনা খাতা যেন মাফ করে দেন সুলহান রব্বিক সালিম আল্লাহামদুল্লাহ আলমিন কবীর ওনাফল পাক পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং যেগুলি নোংরা যেগুলি আমাদের জন্য ক্ষতি সাধনকারী যেগুলি আমাদের ইহকাল পরকালকে নষ্ট করবে সেগুলিকে আল্লাহ হারাম করেছেন তার মধ্যে একটি হচ্ছে মাদক দ্রব্য। একটি হচ্ছে জুয়া যে দুটি বিষয়ের কথা আল্লাপাক এ আয়াতে উল্লেখ করেছেন মহান আল্লাহ এরসাদ করেছেন সুরে দুই আলু হে নবী তারা তোমাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে আল্লাপাক এরসাদ করেছেন কুলফি হেমা ইসমুন কবির হে নবী তুমি বলে দাও যে এই দুইটি বিষয়ে বা দুইটি বস্তুতে ইসমুন কবির বড় গুনা রয়েছে মদ পান করা কবিরা গুনা বরং এটি হচ্ছে অমুল খাবাইস মদ হচ্ছে সমস্ত গোনহার শিকড় সমস্ত গুনহার মূল যে ব্যক্তি মদ খেয়ে নেয় সেই ব্যক্তি হুশ হারিয়ে দেয় যখন জ্ঞান হারিয়ে দেয় তখন সেই ব্যক্তি জেনাও করতে পারে মায়ের সাথে জেনা করতে পারে বোনের সাথে জেনা করতে পারে সেই ব্যক্তি খুনও করতে পারে স্ত্রীকেও খুন করতে পারে মাকেও খুন করতে পারে সেই ব্যক্তি শির কুফুরি করতে পারে আল্লাহ ছাড়া যে কিছু পূজা করতে পারে তার দ্বারা সমস্ত পাপ হইতে পারে এই জনবি কেমি সাল্লা সমস্ত গুনহার শিকড় বা সমস্ত গুনহার মূল বলেছেন এই মদকে মদ পান করার কঠোর শাস্তি রয়েছে আল্লাহাক আলমিনের বিধানে দুনিয়া এবং আখেরাতে আল্লাহাক জবাবে বলছেন কুলফি হেমা ইসমুন কাবির এতে বড় কাবিরা গোনা রয়েছে মানা তবে এতে কিছু মানবজাতির জন্য উপকারিতা রয়েছে ফায়দা আছে ফায়দা ব্যবসা বাণিজ্য বেশ কিছু লোক ব্যবসা করে অনেক পয়সাওয়ালা হচ্ছে এটা একটা ফায়দা ফায়দা হতে পারে আরো কিছু ফায়দা হতে পারে সামান্য কিন্তু আল্লাহ বলছেন ওয়াইস মোহাম্মা মিন্ এই মদের আর মদের সাথে জুয়া জুয়াতে ফায়দা হচ্ছে যে জুয়া অনেকে পয়সা জিতে নিচ্ছে ফায়দা হইলে একটু কিন্তু ফায়দার চাইতে এই জুয়ার উপকারিতা এবং মদের উপকারিতা চাইতে তার গোনা হচ্ছে অনেক বড় আল্লাহ পাক বলছেন হমা আর এই দুটি বস্তুর গুনা আকবর এই দুইটির উপকারিতার চাইতে লাভের চাইতে অনেক বড় তাহলে বড় নংরা বস্তু যেগুলি তাতে পেশা পয়সা না খাবে কি কেউ খাবে না ঠিকই তেমনি মদ এবং জুয়া তাতে অল্প কিছু ফায়দা থাকলে তাতে ক্ষতির দিক অনেক বেশি রয়েছে ইহকাল পরকালে সেই জন্য ছেড়ে দিতে হবে আল্লাহরুল আলমিন मद सम्पर्क तीन बारे तीन ती आय नाजल कर हराम करा हुए धीरे धीरे हराम करा चे। आस्ते आस्ते रशी टाना समाज मदे से मानने डूबे हठात करद के हराम मद छाड़तेब ना इसलाम थक और ना थक আস্তে আস্তে আস্তে আস্তে করে হারাম করেছেন তৃতীয় স্তরে হারাম করেছেন আর এতে ফাই আছে লাভ আছে আছে আর এর গোনা এর উপকারিতা চাইতে বেশি স্পষ্ট করে আল্লাপাক হলে বললেন না এতটুকু আল্লাহাক বললেন দ্বিতীয় স্তরে আয়াতর করলেন मद खाओला नाम पानी चले मतलमी कर आयत नाजिल्लाकारु कार তোমরা নেশাগ্রস্থ অবস্থায় নামাজের কাছে আসবে না যদি নেশা করো নামাজের কাছে আসবে না তখন আবার চিন্তা করতে বাধ্য হলো যারা মদপান করত যেই জিনিস খেলে নামাজ পড়তে পারবো না তাহলে তুই ইমারই থাকবে না নামাজের কাছে যেতে পারবো না তা খাবো কেন ছেড়ে দিল কিছু লোক আরো কিছু লোক থেকে গেল যারা এখনো ছাড়েনি ঠিক আছে এসা পরে খেয়ে নেবো আর ফজরের আগে আগে সচেতন হয়ে যাবো নামাজ পড়তে চলে যাব। তখন আল্লাহ ফাকরুল্লাহ আলামিন আরেক জুয়া, ওয়াল করলেন প্রতিমা পূজা ওয়াল আজলাম আর ভাগ্য নির্ণয় করা আর মুশ্রেকেরা ভাগ্য নির্ণয় করত। তীর ঢুকিয়ে রাখত থলের মধ্যে আর একটা তীরে লিখা থাকতো হ্যাঁ বা করু। আর একটা তীরে লিখা থাকতো না যখন কোন সফরে যাবে এখান থেকে কলকাতা যাবেন না যাবেন না এখানে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন হ্যাঁ না কাজ শুভ হবে চলে এ এই টোটকার ওপর বিশ্বাস করতো আর যদি না চলে আসলো না ভাগ্য খারাপ আছে যাওয়া যাবে না এই কাজ করা যাবে না বিবাহ করব মুখ জায়গায় তীর বের করলো হ্যাঁ তাহলে বিয়ে করবো আর না তাহলে না এখানে বিয়ে করা যাবে না এইরকম কাজ করতো আল্লাহ বলছেন জুয়া থেকে বেঁচে থাকো আল্লাহ ফরুল্লা আলমিন এইভাবে মদকে হারাম করেছেন ওয়াস আলু নাকা হে নবী তোমাকে তারা জিজ্ঞাসা করে যে কিভাবে খরচ করবে কতটা খরচ করবি আল্লাহ বলছেন কুল হেনি বলে দাও আল আফুয়া যেটা উদ্বৃত্ত সেটা খরচ করা তোমার নিজে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাবা মাকে নিয়ে খেয়ে দিয়ে যা বাঁচছে তাকে খরচ করা এমন খরচ করিও না যে বাবা মাকে স্ত্রীর ভরণ দিতে পারলে না ছেলে মেয়েকে খাবার দিতে পারলেনা আল্লাহ বলছেন আল আফুয়া অতিরিক্ত যেটা তোমার খরচ করে আছে সেটা খরচ করো কেজা আলী কাল কুমুল আয়াদ এইভাবেই তোমাদের জন্য আল্লাহ ফাকরুল আলমিন আয়াতগুলিকে খুলে খুলে বর্ণনা করেন লাল রকম যাতে করে তোমরা চিন্তা করো আল্লাহের বিধি বিধান সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন আল্লাহ আলম আহকালে এবং পরকালে যাতে করে তোমরা সুখী হতে পারো ইহোক এবং পরকালে ওয়াস আলু না কানিলিয়া তামা ইয়ীমদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন সাহবাই কিরামাজি আর রাসুর আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কিছু ইয়তিম অনাজ ছেলেরা আছে মেয়েরা আছে এদের হিসাব নিকাশ কেমন করে রাখব। এদের টাকা পয়সাকে যদি আলাদা করে রাখি তাদের খাদ্য দ্রব্য আলাদা করে রাখি কতটা খাবে না খাবেদিনে পাক করতে হয় এক সমস্যা আমরা একসাথে পাক করে খাওয়াতে পারবো কিভাবে হিসাব আল্লাহ আল্লাহাক এই সমস্যার সমাধান দিয়েছেন এত বলছেন তারা এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে হে নাবি তোমাকে কুল হে নবী বলে দাও ইসলাম খাই তাদের কল্যাণ করা তোমাদের জন্য মঙ্গলজনক তাদের হিতাকাঙ্ক্ষী হবে তাদেরকে উন্নত করে দেবে তাদের লেখাপড়া করে দেবে তাদের আদর যত্ন করবে এগুলি তোমাদের জন্য কল্যাণ করুহ আর তাদের সাথে যদি মিলেমিশে খাওয়া দাওয়া করো ফায়ে তারা তোমাদের ভাই জেনে রাখো ভাইয়ের সাথে কেউ করে না ভাইয়ের সাথে কেউ আত্মসাত করে না সুতরাং কোনো অতিম ছেলে যদি থাকে আর তার চাল তোমার চালের সাথে পাক করো তার টাকা পয়সা দিয়ে বাজার কেনাকাটা করো সাথে যদি একটা অনুমান ভিত্তিক খাও যাতে বেশি না খেয়ে নেবে মানে আত্মসাত করে এইরকম ভাবে সতর্ক যদি চলো তারা তোমাদের ভাই আল্লাহ অনুমতি আল্লাহাকালেন একসাথে পাকসাক করে খেতে পারো একসাথে বাজার করতে পারো আল্লাহ আলম মুফসিদিন আল আল্লাহ পাক ভালো করে জানেন যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কে সংশোধন করে কে এই অ্যাপিম ছেলেদের দেখাশোনা করে তুমি আন্তরিকতার সাথে দেখাশোনা করছো না তার মালগুলি নষ্ট করতে চাইছো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ করে দি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শেষ করে দিই সাধারণ করলেন আল্লাহ ভালো করে জানেন যে আপনি ফাসাদ সৃষ্টি করতে চান না আপনি তাকে উন্নত করে দিতে চান আল্লাহ আনা তাকুম আল্লাহ যদি চাইতেন তো তোমাদেরকে কষ্টে ফেলে দিতেন যে না না আলাদা করে রান্না করতে হবে আলাদা রাখতে হবে টাকা পয়সা সব সব আলাদা রাখতে হবে আলাদা করে তাহলে আল্লাহ এবং ক্ষেত্রে একটি বিধান এখানে বর্ণনা করেছেন ওাল মুশ্রিকাতে আল্লাহাক পুরুষদেরকে সম্বোধন করে বলছেন হেমিন মুসলিম যারা মুসরেক নারী তাদেরকে আমার তো মেনা আর যদি মমিন একটি দাসীও পাও সেটা মুসরেক সুন্দরী রমনীত চাইতেও ভাল্লা মমিন দাসী গরিবের মেয়ে সেটি ধোনির বাড়ির মুশরেক মেয়ের চাইতে ভালো ওয়ালাউ আজাবাদ যদিও তোমাদের কে দেখতে খুব সুন্দরী লাগে ওকে ওয়ালাতুন কেহুল মুশ্রিক এইরকমই তোমরা তোমাদের মেয়েদের তোমাদের বন্দের কোন মুশরেক ছেলের সাথে বিবাহ দেবে না ওয়ালাহাতহুল মুশ্রিক আর তোমরা মুশরেক ছেলেদের সাথে মেয়েদের বিবাহ দেবে না হাত তাই ও যতক্ষণ পর্যন্ত ওই ছেলেরা ইমান না নিয়ে মুসলিম না হবে ওয়ালা আব্দুমুল খাই মুশ্রেক যদি কোন মমিন গোলাম পাও কৃত দাস পাও नाम आगुने दिखान करा अल्लाह पक रबुल आलमी जन्नतार दिख आहवान करमे তার নিদর্শন সমূহকে মানব জাতির জন্য সুস্পষ্ট করে বর্ণনা করেন তার উপদেশ গ্রহণ করতে পারে আল্লাহ ফকরুল আলমিন মোহনাল ঋতুবতী মহিলাদের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন যে এই হাইজের অবস্থায় মাসিক ঋতুর অবস্থায় স্বামীরা তাদের সাথে কেমন করবে কতটুকু আলহাম তোমাকে তারা জিজ্ঞাসা করবে বা জিজ্ঞাসা করে হাইজের অবস্থা সম্পর্কে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে হে নবী বলে দাও হোয়া আজান সেটা হচ্ছে অসুস্থ কষ্টদায়ক বস্তু मासिक ऋतु कष्टदायक बस्तुन सवस्था मिलन मारा रोगे बड़ कष्ट बस्तु कमरा कि फात महिज स्त्री थे मासिक ऋतुर अवस्था दूरे सहबास करा सहबास কাজে অসুবিধা নে আল্লাহ ফাকরুল আলমে শুধু সহবাস আরাম করেছেন মাসিক ঋতুতে এবং তাদের নিকটবর্তী হবে না সহবাসের উদ্দেশ্যে পানাহারের উদ্দেশ্যে একই প্লেটে খান একসাথে ঘুমান আর এছাড়াও যেসব জিনিস আল্লাহ ফাকরাবুল জায়েজ করেছেন সেগুলি করুন কিন্তু সহবাসের জন্য নিকটবর্তী হবেনা হাত্তা থরনা যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে ফাইজা ত তারপরে আল্লাহ বলছেন যখন তারা পবিত্রতা অর্জন করে নিবে প্রথমে আল্লাহ বললেন যে তাদের নিকটবর্তী হয়ে না যতক্ষণ তারা পাক না হয়ে যাওয়া পাক হয়ে যাও মানে মাসিক ঋতু বন্ধ হয়ে যাও। তারপরে মাসিক ঋতু বন্ধ হওয়ার পর কি করতে হবে আল্লাহ বলছেন ফাইজা তাঁতা হার যখন তারা পবিত্রতা অর্জন করে নিবে অর্থাৎ মাসিক ঋতু থেকে পবিত্র হওয়া যথেষ্ট নয় বরং তারপরে গোসল করে পবিত্রতা অর্জন করে নিবে এই মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত স্ত্রী গোসল না করবে कार मासिक ऋतु पाक हार गोसल फरज जत गोसूल ना करह जनता पवित्रता अर्जन करोसर मध्यम फात हायसम्लाम आदेश कर आल्ला आदेश कर आगमन करो अर्थात स्थान क्षेत्र हम से क्षेत्र तुम्हारा आगमन करो जे भावला तुम्हारे अनुमति दिए ইন্নী এবং পবিত্রতা অর্জনীদের মহান আল্লাহ তারপরে এই নারীদের সম্পর্কে স্বামীর জন্য ক্ষেত স্বরূপ তাহলে স্ত্রী যদি ক্ষেত হয় তাহলে আপনি বীজস্বরূপ আপনার কাছে বীজ আছে শুধু খেত দিয়ে ভালো ফসল জন্মাই না আর শুধু বীজ দিয়ে ভালো फसल जन्म स्त्री जो चिंता करते हैं खेत भेलेमा ये जमी पैसा दिए क्या भलो मे दिनदार परेशम परिवार गवाह करेत भेम मेरे जो विवाह दी जा मेयर अभिभावक তখন আপনি চিন্তা করেন আপনি খোঁজলামের যদি কি আর মালদাতে শুধু খেতে হবে আর মুর্শিদাবাদ হইলে হবে তা হবে না তাহলে এই রকমই মনে রাখবেন যেমন খেত ভালো হইতে হবে তেমনি বীজও ভালো হইতে হবে আল্লাপা বলছেন তোমাদের নারীরা তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ ফাতু তোমাদের श्य खेतरा खेत से तुम जेमन तुम्हारा चावन चाओ स्थानी भाव आगमन करतेबुल आलमी कारण ओटी तुम्हारे शुद्ध खेत रेखे मल्ली तुम्हारा निजे अग्रिम पठा बार बंदोबस्त करो अर्थात इहोकाल तुम्ला दिए दुनिया हे ना ईमारे सुबह दाओ मोहन आल्ला शपथ कर আর শপথ করে নিজের স্বার্থ হাসিল করতে চাই মিথ্যা শপথ করে তাদের সম্পর্কে তোমরা এরকম কাজ করিয়ে নাস তাজুম আন্তরুস্লু বেলা তোমরা আল্লাহ পাক রব আলমিনকে তোমাদের শপথের পাত্র বানিয়ে না। যখন তখন ছোট খাটো ক্ষেত্রে ছোট ছোট ব্যাপারে আল্লাহর শুধু কসম আল্লাহ শুধু কসম কারণ আরেকদের এই স্বভাবটা ছিল আর এখন এই স্বভাব আছে যে কোনো ক্ষেত্রে কথাই কথায় শুধু আল্লাহ আল্লাহ কসম আল্লাহর কসম আল্লাহাক রব আল আল্লাহাক রবীন্দনকে নিজেদের শপথের পাত্র বানাতে নিষেধ করেছেন এত বেশি শপথ করবে না যে খেলতাম রুপ যে তোমরা নেকির কাজ করবে অতার টাকু সংযত জীবন যাপন করবে অতুসল নাস আর মানব জাতির মাঝে তোমরা ইসলার কাজ করবে মীমাংসার কাজ করবে অল্লাহসাম আলীম আল্লাহাক সবকিছু শুনেন এবং জানেন আল্লাহাক বলছেন যে তোমরা যখন কসম করবে তখন সব কসমে আল্লাহ ধরবেন না অনিচ্ছাকৃত অভ্যাস হয়ে আছে হঠাৎ করে মুখ দিয়ে কসমের বাক্য বেরিয়ে গেছে তাতে আল্লাহ ধরবেন না কিন্তু যখন অন্তর থেকে সংকল্প করে কসম করবে তখন আল্লাহ অবশ্যই ধরবেন তখন সেই কসমের ওপর হয় অটল থাকুক আর যদি সেই শপথ ভঙ্গ করো তাহলে তার জন্য কাফারে দিতে হবে যেই কাফার কথা আল্লাহ পাক অন্য আয়তে উল্লেখ করেছেন মহানাল্লাহ এরসাদ আল্লাহাক তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন শপথে অর্থহীন শপথে উদ্দেশ্য বিহীন হঠাৎ করে কসমের কথা মুখ দিয়ে বেরিয়ে গেল ইচ্ছা করে কসম করেননি আপনি তাতে আল্লাহ পাক ধরবেন না শাস্তি দেবেন না ওলা কি যখন বেমা কাসাবাদ করলু বকুম তবে আল্লাহ পাক তোমাদেরকে পাকড়াও করবেন ওই কসমের ব্যাপারে যেটা তোমাদের অন্তর কর্ম করেছে অর্থাৎ অন্তরের সংকল্প করে যে কসম করেছি কবিরা গনা আল্লাহ ছাড়া অন্যের কসম করা সিরক আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে সিরক আর আল্লাহ পাকের কসম কেউ যদি মিথ্যা করে তাহলে এটা হচ্ছে আমিনা গোনা যা জাহান নামে নিমজ্জিত করবে আর ভবিষ্যতের ওপর কসম করা যাকে ইয়ামিনে মনে আকাদা বলা হয় তার জন্য কাফা রয়েছে ভবিষ্যতে আমি আল্লাহর কষম করে বলছি অমকের সাথে দেখা করবো না অমুক জায়গায় যাবো না অমুক জিনিস খাবো না তারপরে সেটা আপনি খেতে বাধ্য হলেন অথবা সেখানে যেতে বাধ্য হলেন তার সাথে কথা বলতে বাধ্য হলেন ইত্যাদি যেটা করতে চাই আপনি আপনি সেটা করতে বাধ্য হলেন তাহলে আপনাকে কসমের কাফার ই কারণ অন্তরের সংকল্পের সাথে আপনি কসম করেছেন আর যেটা অনিচ্ছাকৃত হঠাৎ করে বেরিয়ে গেল তার নাম হচ্ছে ইয়ামিনের লাঘু অর্থহীন কসম শপথ করা স্ত্রী সম্পর্কে আমার স্ত্রীর কাছে আমি যাবো না এর নাম হচ্ছে ইলা যদি কেউ চার মাস পর্যন্ত করে তাহলে এটা হচ্ছে ইলা সবচাইতে বেশি সময় যেটা সরিয়ে দেওয়া হয়েছে যে আপনার কোন ব্যাপারে অসন্তুষ্টি হয়েছে স্ত্রীর সাথে চার মাস আমি আমার স্ত্রীর কাছে যাবো না এটা বলতে পারেন কিন্তু চার মাসের বেশি আমি যাবো না ছয় মাস যাব না এক বছর যাব না কথাই বলবো না এটা জায়গা নাই একদিক করে হয় তালাক দেন ঝুলিয়ে রাখার অধিকার আপনার নেই আর চার মাসের কম যদি কেউ যদি ইলা করে কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে এক মাস যাবোনা যেমন নবী করিম সাল্লা একবার রাগ করে নিয়েছিলেন আর ওপর তলে উঠে গিয়েছিলেন আর স্ত্রীদের সাথে এক মাস কোন সম্পর্ক রাখবো না এই রকম কসম করে নিয়েছিলেন যখন নবীশাসনের বিভিনা খরচ খরচা ভরণ পোষণের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করে কথা বলেছেন যে আমাদেরকে ভরণ পোষণ দেওয়া হোক কিছু আমাদের দেওয়া হচ্ছে না অভাব ছুটছে না তখন নবী অসন্তুষ্ট হয়েছিলেন তো এ এটি হচ্ছে সাবদিক অর্থে ইলা কসম কিন্তু শরীয়তি ইলা কসম হচ্ছে চার মাসের কেউ যদি চার মাসের ইলা কসম করে তাহলে চার মাস পুরা হলে তাকে একদিক করিতে হবে হয় তালাক দেবে আর না হলে ফিরিয়ে नहीं आसपर्क के साधारण अवस्था नहीं आसपर्क ठीक कर झुलिए रखे जाये फकरी जा कसम कर शपथ करपेक्षा कर चार मास पर्यत চার মাস অপেক্ষা করবে সেই স্ত্রী তার বেশি নাই জুলিয়ে রাখা ফাইন ফাউ তারপরে যদি ফিরে আসে যে না আমার স্ত্রীকে আমি রাখব। ফাইন আল্লাহ আল্লাহ এবং দয়াবান ওয়াইন আর যদি তালাকের ইচ্ছা করে যে না চার মাস তো আমি কথা বললাম না সম্পর্ক রাখলাম না কিন্তু এই স্ত্রী রাখা যাবে না কোন সংশোধন দেখতে পেলাম না ও বাকা হয়েই আছে আর একে রাখা যাবে না হয়তো অগতির গতি হচ্ছে তালাক যদি এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় আল্লাহ বলছে যদি তালাকের সংকল্প করেছেন তাহলে মত হচ্ছে যে চার মাস হলে স্ত্রী বিচ্ছিন্ন হয় না চার মাস পরে আপনার আছে হয় সাথে থাকতে লাগেন আর না হলে আপনি তালাক দেন কিন্তু একটি এই আয়াত এবং হাদিস বিরোধী রয়েছে তা হচ্ছে যে না চার মাস হলে সাঁতে সাঁতে অটোমেটিক স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সে হারাম হয়ে যাবে স্বামীর জন্য এই মাসলাটি ঠিক নয় আল্লাহ ফকরবুল আলমিন তারপরে এরশাদ করেছেন ওয়ালমতাল্লা করু তালাকের বিধি বিধান আল্লাহ ফক্রবুল্লা আলমিন এই আয়াতগুলিতে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন কোন স্ত্রীকে যদি তালাক দিয়ে দেওয়া হয় তাহলে তার ইদ্যত কত আল্লাহ বলছেন তিন মাসিক পর্যন্ত ইদ্যত ওয়ালমোতাল্লা কাত তালাক প্রাপ্তা নারীরা অপেক্ষা করবে নিজেদেরকে নিয়ে বি তিন মাসিক পর্যন্ত, তিন হাইজ পর্যন্ত যাদের মাসিক ঋতু আসছে তিন মাসিক পর্যন্ত, তিনটা মাসিক যদি আড়াই মাসে হয়ে যায় তবু তার ইদ্যুত পার হয়ে গেল আর তিন মাসিকে যদি সাড়ে তিন চার মাস লাগে আরও অনেক সময় হয়তো মাসিক আসে না দেড় দুই মাস পর আসে গ্যাপ দিয়ে তাহলে ছয় মাসও হইতে পারে এই তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে ইদ্যতের তালাক দিয়ে দিয়েছে এখন যদি আমি বলি যে আমার পেটে বাচ্চা আছে তাহলে তো আমাকে নয় মাস দশ মাস ঈদ্যতে বসে থাকতে হবে তাহলে তো অন্য জায়গায় বিয়ে করতে পারবো না তখন লুকিয়ে রেখে দিয়ে না না তিন মাসিক হয়ে গেছে এইরকম যেন না করে লুকিয়ে না রাখে ইউনাহ আখ তাদের যদি আল্লাহ হচ্ছে না হয় তাদের ইদ্যত হচ্ছে তিন মাস এই তিন মাস বা তিন মাসিকের মধ্যে স্বামী যদি ফিরিয়ে নিতে চায় তাহলে বেশি অধিকার রাখে অন্য জায়গায় বিবাহ করার তার অধিকার নেই কারণ এখন মধ্যে আছে আল্লাহ তাদের স্বামীরা বেশি অধিকার রাখে বীরে এই ব্যাপারে তাদেরকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ইন আর ইসলাহান তারা যদি নিজের মাঝে মীমাংসা করতে চাই চায় ওলা এবং নারীদের জন্য ওই রকমই অধিকার প্রাপ্য রয়েছে যেমন আলহিনা যেমন তাদের ওপর রয়েছে বিল মাফ দেশাচার যেমন যেই দেশে খরচ খরচা চলে যেমন যেই দেশে এক অপরের হক দেওয়া হয় কারণ প্রত্যেক দেশে একরকমের নয় আমাদের দেশে এক ধরনের স্ত্রীদের খরচ লাগে কিন্তু আরব দেশে অনেক বেশি খরচ লাগে তাই আল্লাহাক বিল মা বলেছেন দেশ যেমন খরচ খরচা লাগে দেশ যেমন যেমন করতে হয় যেমন আমাদের দেশে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয় বউকে এইরকমই বাড়িতে পাকশাক করে দিতে হয় আরো বেশ কিছু কাজ করতে হয় আল্লাপাক বলছেন যে স্ত্রীদের ওই রকমই অধিকার রয়েছে যেমন তাদের ওপর স্বামীদের অধিকার রয়েছে বিল মারুফ দেশাচার আল্লাপাক তাদের উপর মর্যাদা দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন নেতৃত্বের আর রিজাল আলিস পুরুষদেরকে নারীদের উপর আল্লাপাক নেতৃত্ব দান করেছেন ওয়াল্লাহ আজিজুল হাকিম এবং আল্লাহ পাক রবুল আলমিন সর্বজয়ী আর প্রজ্ঞা নয় আল্লাহাকেন পুরুষদেরকে নেতৃত্ব দান করে নারীকে কেন নেতৃত্ব দান করলেন আল্লাহ আল্লাহ জানেন তিনি সৃষ্টি করেছেন তিনি প্রত্যেকের প্রকৃতি সম্পর্কে জানেন নারীকে যদি বাড়ির মালিক বানিয়ে দেওয়া হইত তাহলে মহামুশক হয়ে যেত আল্লাহবাগ আল্লাহ বলছেন এই জন্য যে আল্লাহ একে ওপর শ্রেষ্ঠতা দান করেছেন পুরুষকে নারীর ওপর শ্রেষ্ঠতা দান করেছেন অবেমান ফাঁকুয়ার ভরণ পোষণের দায়িত্ব যেহেতু পুরুষের ওপর সেই জন্য সে হবে আপনি খাবার এনে দেবেন আপনি টাকা পয়সা ইনকাম নারী বাড়িতে রানীর মতো বসে থাকবে তার এক পয়সার কোন চিন্তা করতে হবে কথা থেকে এক পয়সা বাড়িতে খরচ করবে না সেটা হচ্ছে দুশো উনত্রিশে তালাক সম্পর্কে ইরশাদ করছেনমসাহ আল্লাহ দুইবার অর্থাৎ তালাক এখানে তালাক তাহলে প্রকরণ গুলি জানতে হয় তালাক এক ধরনের তালাকালা রাজি বলা হয় অর্থাৎ এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে একে তালাক বলা হয় রাজী মানে फिर जाला स्वामी स्त्री विच्छि तीन तलाक हो ग तीन तलाक हो गए अकारा फिरिए स्वामी सरसि विवाह करतेम भा हराम स्त्री स्त्री जत কোথাও স্বেচ্ছায় বিবাহ না হবে আর তারপরে বিবাহ যে করবে সেই ব্যক্তি চুক্তির ভিত্তিতে নয় আর হিল্লা করার জন্য বরং সেই ব্যক্তি বিবাহ করেছিল দাম্পত্য জীবন গড়ে তোলার জন্য কিন্তু তার সাথে চলল না তখন সেই ব্যক্তি কোনোকালে তালাক দিয়ে দিল তারপরে ইদ্যুৎ পার হয়ে হালাল হবে আগের স্বামীর জন্য আল্লাহ ফাকরুল্লাহ এখানে তালাক যে বলছেন আব তালাক কুমার সেটি হচ্ছে তালাক রাজি অর্থাৎ দুই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অবকাশ আছে তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক দুইবার বলেছেন দুটি বলেননি দুইবার এই জন্যই বলেছেন যাতে করে আমরা এক একটি করে তালাক দিই দুটি তালাক দিবেন দুইবারে এবং সন্নতি তরিকা হচ্ছে এর যে তালাক দেবেন এমন সময় যেই সময় মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে কিন্তু এখনো তার সাথে মিলন হয়নি যাতে বাচ্চা ধরে নেওয়ার আশঙ্কা না থাকে এটি হচ্ছে সোনার তরিকা বাকি একসাথে একাধিক তালাক দেওয়া আর একটি তালাক দেবেন মাত্র একটি তালাক দেবেন আর একসাথে সমস্ত মধাবে হারাম এবং কাবিরা গুনা যেই কাজটি এক শ্রেণী বিদাতিরা করে থাকে একসাথে তিন তালাক ছাড়া বুঝেই না তালাক তালাক দিলে ও তিন তালাক দিতে হবে এবং তিন তালাক দিয়ে যখন হারিয়ে ফেলে তাদের মধাব মোতাবেক তখন ওকে হালাল করার জন্য নানা পন্থা অবলম্বন করে যেসব পন্থা হচ্ছে হারাম আল্লাহ ফাকরান বলছেন আত্মাল্লাহ কুমার রাতান তালাক হচ্ছে দুইবার অর্থাৎ যেই তালাক দিয়ে ফিরে নেওয়া যায় সেই তালাকি হচ্ছে দুইবার একবার তালাক দিলেন কখনো কিন্তু তালাক দেবেন চিন্তা করে যখন তখন ছোটখাটো কথায় তালাক নয় তালাক সাধারণত হচ্ছে এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে এই স্ত্রীকে নিয়ে আর চলাফেরা করা সম্ভব নয় একে নিয়ে সংসার করা অসম্ভব সেটা সাধারণত হয়তো ইমান কুফুরির ব্যাপার আপনি মুসলিম মমিন আর সে কুফুরি করছে এইরকম একটি ক্ষেত্র সে নামাজ পড়তে চায় না এইরকম ক্ষেত্র সে ফরজ আদায় করতে রোজা রাখতে চাই না এইরকম ক্ষেত্র অথবা সেই ব্যক্তি তার লজ্জা স্থানের হেফাজত করতে চান আপনার স্ত্রী নির্লজ্জ তার লজ্জা স্থানের হেফাজত করতে চান না ব্যবিচারে লিপ্ত হয় এইরকম ক্ষেত্র অথবা সেই স্ত্রী থেকে আপনার আশঙ্কা আছে যে আপনার প্রাণাস করতে পারে মেরে দিতে পারে আপনাকে यह रकम क्षेत्र परिस्थिति झगड़ा हमारे अल्लाहर बुझेना जीवन जापन आल्ला एक बार ताल एम पवित्र त मासिक ऋतु पाक हार स्पर्श कर चिंता भावना तलाक दठा रागर समय ताल जेहतु एके संसारेज धीरे स्थिर भाव शांत मन তালাক দেবেন আর একটি তালাক দিয়ে ছেড়ে দেবেন তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবেন এর মধ্যে চিন্তাভাবনা আপনিও করেন সেও চিন্তা ভাবনা করুক সে ফিরে আসবে কিনা তার ভুল সংশোধন করবে কিনা আপনি আপনার ভুল সংশোধন করবেন কিনা আপনি ফিরিয়ে নেবেন কিনা এই এইসব চিন্তাভাবনার সময় আপনার কাছে আছে তারপরে দেখলেন যে না রাখবো না তিন মাস পার হইলে বা তিন মাসিক পার হইলে সেই স্ত্রী আপনার বায়না হয়ে যাবে অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে আপনার আর স্ত্রী থাকল না আপনিও তাকে বিবাহ করতে পার পার হয়ে পারেন যদি ফিরিয়ে নিতে চান এই তিন আপনাকে হবে দুজন সাক্ষী রেখে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম এক তালাক এখন ফিরিয়ে নিচ্ছি তারপরে যদি কোনোদিন আবার এই রকম বড় সমস্যা হয় যে তালাক দিতে হচ্ছে তখন আর একবার তালাক দিন ওই রকম সময়ে পবিত্রতার অবস্থায় যে পবিত্রতা আপনি স্পর্শ করেননি मध्य फिर जो इद्दतर माजी है इद्दत पार है स्त्री विच्छिन्न जापाई तलाकेम साफी सूतरा सद व्यवहार भलो आचरण राखबी राख यही संकल्प नहीं रखे भलो व्यवहार कर स्त्री के फिर राखल देव एके कष्ट देव मानसिक शांति देव दैहिक शिव जायर जो ये रखा আহ তা শ্রীহন অথবা সাথে তাকে বিদায় করে দাও ভালো ব্যবহারের সাথে ব্যবহারের সাথে আর ওর সাথে দয়া মায়া আবার কিসের এতদিন ধরে তার সাথে চলাফেরা করলেন কিন্তু একটু মায়া লাগলো না কিছু উপহার দিয়ে দেন কিছু উপকন দিয়ে দেন কিছু কাপড় চোপড় দিয়ে দেন কিছু টাকা পয়সা দিয়ে দেন এই হচ্ছে সদ সাথে বিদায় করে দেওয়া আর তোমাদের জন্য হালাল হবে না যে তাদের কাছ থেকে এমন কিছু নেবে যা তাদেরকে দিয়েছ কিছু মোহর দিয়েছো মোহর থেকে ফিরিয়ে নিতে পারবে না অলংকার দিয়েছ তা ফিরিয়ে নিতে পারবে না যা দিয়েছো দান করে দিয়েছ ইদুদ আল্লাহ তবে যদি তারা দুইজনে আশঙ্কা করে যে আল্লাহর সীমারেখা কে আমরা কায়ে রাখতে পারবো না আল্লা সীমারেখা রয়েছে তাকে আমরা প্রতিষ্ঠিত রাখতে পারব না আমরা আশঙ্কা লাগে উভয়ে আল্লাহর সীমারেখা কে প্রতিষ্ঠিত রাখতে পারবে না ফালাহা আলি হেমা তাহলে দুইজনের কোন গুণা হবে না স্বামী স্ত্রীর যদি স্ত্রী মুক্তিপণ হিসাবে কেউ দিয়ে দেয় অর্থাৎ খোলা তালাকের কথা আল্লাহাকবুল্লা আলমিন এখানে উল্লেখ করেছেন আর এক তালাক হচ্ছে যেটা নারীর পক্ষ থেকে স্ত্রীর পক্ষ থেকে তলব হয় যে দেখো তোমার কাছে আমি থাকতে পারব না এই স্বামীর কাছে আমি থাকতে পারব না এর সংসার আমি চাই না তাহলে স্ত্রী কিছু সম্পদ দিয়ে অর্থাৎ যে মোহর নিয়েছিল মোহরটা ফিরিয়ে দেবে এটা অথবা এছাড়াও যদি আমি মীমাংসা করার জন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে দিতে পারে যেমন তা শির বলেছেন তিলকা হদুদুল্লাহ এই হচ্ছে আল্লাপের সীমারিখা দুহা এই সীমা লঙ্ঘন করিয়া হদুদাল আজ আল্লাহ পাকের সীমা নাকি লঙ্ঘন করবে ফাইন এর পরে যদি তালাক দিয়ে দেয় দুই তালাক আগে হয়েছে এক তালাক দিয়েছে আর তালাক দিয়েছে দুটো তালাক এক সাথে নয় বরং একবার একবার করে তালাক দিয়েছে দুইবারে তালাক দিয়েছে ফাইন তাল্লা এবার যদি তৃতীয় তালাক দিয়ে দেয় এই তালাক দিলে চিরকালের জন্য হারাম হয়ে যাবে আল্লাহ বলছেন ফালা তাহল বাদ এর পরে ওই স্বামীর জন্য কখনো হালাল হবে না হবে ওই হারাম। তবে একটি রাস্তা আছে সেটা তোমার হাতে হাত্তা যতক্ষণ সেই স্ত্রী বিবাহে না বসবে অন্য স্বামীর সাথে অন্য স্বামীর সাথে ইদ্যুৎ পার হওয়ার পরে বিবাহ হইলো বিবাহ হওয়ার পরে বিবাহ করলো স্থায়ীভাবে জীবন যাপনের জন্য তার সাথে কিন্তু তার সাথে সংসার চললো না আবার সেখান থেকে তালা চেয়ে গেলো তারপরে ইদ্যৎ কাটলো তারপরে তুমি বিবাহ করতে পারো সুতরাং যদি তাকে তালাক দিয়ে দেয় তাহলে জনা হেমা তাদের কোনো গণা নেই যে তারা আবার ফিরে আসবে তিন তালাক যাওয়ার পরে অন্য স্বামী বিবাহ করেছিল অন্য স্বামী বিবাহ করার পরে তার সাথে সহবাস হবে যদি শুধু শুধু বিবাহ করে থাকে আর সহবাস না হয় তাহলে হারাল হবে না যেমন সাল্লাহ সাল্লামের হাদিসে রয়েছে اللہ پاک تر اللہ سیمارے اللہ پاک اللہ پاک سوسپش برننا کرشاد जख तुम्हारा स्त्री तलाक दिए दिवाल अजालहना तीमानाइदत सीमान शेष होते जा चिंता करो जो तीन मास तीन मासिक इद्दत रही है शेष दिखे तुम सीधान ना फार्म से कहना बे मारूफ भलो आचरण तक राखो बेमार्थ उद्देश्य हमारे मानसिक कष्ट दीब उद्देश्य हम जला जंत्रा कर सीमा लंघन करो बाड़ी करोल नफ्सा जा राइर क्या कर তারা নিজের জুল করলো আয়াত আল্লাহ আল্লাহ এবং হাদিসে রয়েছে সবকিছু সম্পর্কে সম্মানী আল্লাহাকুল আলমিন দুইশো বত্রিশ বলছেন যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেবে আজাল হন্না তারপরে তারা তাদের ইদ্যুত পর্যন্ত পৌঁছে গেল ইদ্যুত শেষ হয়ে গেল ইদ্যুত যে রয়েছে এক তালাক দেওয়ার পরে তিন মাসিক বা তিন মাস শেষ হয়ে গেল তাহলে এখন বিচ্ছিন্ন হয়ে যাবে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন অন্য স্বামীও বিবাহ করতে পারে অন্য কোন পুরুষ আর যেই স্বামী দিয়েছে তাতে থেকে যে বিচ্ছিন্ন সেও প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে আল্লাহ আল্লাহা বলছেন ফালা তা গোলোহন না এই নারীদেরকে তোমরা বাধা দিও না এখানে নারীদের অভিভাবকদেরকে বলা হচ্ছে বাবাকে বাবা না থাকলে ভাইকে দাদাকে তাদেরকে বলা হচ্ছে তোমরা বাধা দেবে না তাদেরকে আইয়ান কেহেন আজো আজ না पुनर विवाहत करते हैं विवाह करबले जाए तक सरसरी विवाह करते नतन महर दिए नतून इजाब कबुलाक लाख मध्य তারা তারা যখন সাথে সম্মতি প্রকাশ করবে রাজি হয়ে গেছে স্ত্রীও রাজি আর স্বামীও রাজি একে অপরের সাথে ঘর সংসার করতে তখন কোন ভাইয়ের জন্য মেয়ের ভাইয়ের জন্য অথবা বাবার জন্য জায়জ নাই যে এই জামাই তালাক দিয়েছে এই ঈদুল্লাহ ভাই তালাকিয়ে দেবো তাকে মেয়ে ফিরিয়ে দেব না এটা আল্লাহ করেছেন তার কে এরকম বাধা দিয়েছিলেন যখন তার তালাক দেওয়া স্বামীর কাছে ইদ্যুৎ পার হওয়ার পর আবার ফিরে যেতে চেয়েছিলেন যে আমি ওকে বিবাহ করব তখন নবী করিম সাল নিষেধ করেছেন এই আয়াত নাজিল হয়েছিল এরকম যদি কোন ঘটনা হয় তাহলে কারো বাধা দেওয়া জায়জ নয় বিশুদ্ধতা এর মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে ও আহ এবং পবিত্রতা আল্লাহ আলম্লা আল্লাহ ভালো জানেন তোমরা জানো না সুতরাং আল্লাহ যা ভালো জানেন সেই বিধান নাজেল করেছেন দুধ পানের অধিকার হচ্ছে দুই বছর পর্যন্ত এই দুই বছর দুধ পান করাবে লেমন আরাধা রাদা যেই ব্যক্তি স্তান্ন দানকে সম্পূর্ণ করতে চায় আমি পুরো যতটা तीन पूरा करान पान स्त्री के तलाक दिए दिए क्षेत्र समझोता दु बचर पर्त अधिकार मायर दूधपान कर सूतरा मायर कोलथे कैड़े नहीं आसा जा ওই রকম মায়ের ওয়াশ্বার করা যাইজ নাই এবং এই যে সময়টা দুধ পান করবে তাতে যার ছেলে অর্থাৎ স্বামী যে তালাক তাকে হবে স্ত্রীর স্তন্যদান করছে তার ছেলেকে আল্লাহ বলছেন ওয়া মাউলাহ আর যার সন্তান এই ছেলে তাকে রিস্ক হন্না ও কিসু আতহন তার ওপর এই নারীদের খাদ্যের ব্যবস্থা রয়েছে অকিসুয় হন্যা এবং তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা রয়েছে ভরণ পোষণ स्वामर दायित्व बिलमा आरुफ देशाचार जेमन देर्चा से भाव लात उहा साते दायित्व लातोदारे माँ क्षतिग्रस्त होलर कारण अर्थात माँ के क्षतिग्रस्त मा करोट मा शिशु माँ चाय मायर कोलथ कड़े नहीं चले आसले रखो करबे ना वाला मौलूदे देह এবং যার ছেলে অর্থাৎ স্বামী সে যেন ক্ষতিগ্রস্ত না হয় তার ছেলের কারণে অর্থাৎ এমন না হয় যে বললো তোমার ছেলেকে আমি দুধ পান করো তোমার ছেলে তুমি নিজের ছেলে ফেলে দিয়ে মা চলে আসলে অথচ দুধ দেওয়ার প্রয়োজন রয়েছে এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত যেন না করি আল্লাহ ফাকরুল্লা আলমিন তারপর বলছেন ওয়ালাল ওয়ারেস এ মিসুল জালিক আর যে উত্তরাধিকারী তারও ক্ষেত্রে এই রকম বিধান প্রযোজ্য অর্থাৎ উত্তরাধিকারী যেন ক্ষতিগ্রস্ত না হয় তালা খুল আর তালা খাওয়ার ক্ষেত্রে যে ওয়ারেস রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হবে কোনো দিক থেকে এই রকম না হয় ফাইন আরাদা যদি রাজি হয় তাদের সম্মতি হয় যে আমরা এখন দুধ ছাড়িয়ে দেব ছেলের ওতাশা এবং পরামর্শের ভিত্তিতে ফালা জোনাহা আলী এহমা তাহলে তাদের কোনো গুনা নেই হয়তো দেড় বছর হয়েছে তারপরে দুধ ছাড়িয়ে দেবে बस खबर खेल प्रकाश कर लो गुना चाहो दिए स्त्री के अन्न जैगे दूध पान करते तुम्हारा चाहो तुम सन्तान काधपान कर फला जोना যা তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি করেছিল তা যদি ঠিকভাবে তোমরা দিয়ে দাও এবং আল্লাহ করো আলম আর কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ এখানে বিধবা স্ত্রীর উল্লেখ করেছেন মহান আল্লাহ বলছেন এবং স্ত্রী ছেড়ে গেছে এক অথবা তার বেশি স্ত্রী ছেড়ে গেছে ওই স্ত্রীরা অপেক্ষা করবে তাদের নিজেদেরকে নিয়ে আরবা বা তার আশরা চার মাস দশ দিন অর্থাৎ বিধবা নারীর ইদ হচ্ছে চার মাস দশ দিন এই চার মাস দশ দিন কোথাও বিবাহ বসতে পারবে না আজালা হন যখন তাদের সময়সীমা পৌঁছে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে চার মাস দশ দিন ফালা জোনা আলিক তোমাদের কোন গুন নেই ফি মা ফালনা ফি তাদের ক্ষেত্রে যদি কিছু করে অর্থাৎ চার মাস দশ দিন পার হওয়ার পর ভালো অলঙ্কার ভালো কাপড় চুপড় পরবে ভালো মেকআপ করবে সাজবে তাতে কোনো গুনা নেই কারণ আকর্ষণ হইতে হবে জাতি করে আগ্রহী হয় কোন যুবক বিবাহ করার জন্য আল্লাহ বলছেন তাদের কোনো তার আল্লাহ ফক্রব বলছেন যে কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় ইদ্যতে থাকে অথবা যদি তালাক হয়ে যায় আর ইদ্যতে থাকে তাহলে সেই সময় তোমরা বিয়ের প্রস্তাব দিতে পারবে অন্য কোন পুরুষ অন্য পুরুষ এখনো মহিলা স্বামীর ইন্তেকালের পরে চার মাস দশ দিনের মধ্যে ইদ্যতে আছে আর প্রস্তাব বেশ করছে এটা জায়জ নাই তবে ইশারা ইঙ্গিতে কোন কথা বলতে পারবে যাতে করে নিরাশ না হয় যে আমার স্বামী মারা গেছে আর কোনো স্বামী পাবো না হয়তো ইশারা ইঙ্গিতে तुम्हारे दिन हईल स्वीर इंतकाल शेषारांगित सर प्रस्ताव पर हम एज नोमापारे तुम बेहिदी ने नस्त्री जी के प्रस्ताव विवाह प्रस्ताव देवार बेपारे तुम इशारा इंगित करो अथवा मने लुकिए रखो एक कथा दृढ़ संकल्प अच्छे आलिम अल्लाह गुरु ना हन्ना आल्लाह तरह कथा आलोचना कर নারীদের ওপর একটা আকর্ষণ আছে তাদের কথা তোমাদের আলোচনায় আসবে যে অমুকের তালাক হয়েছে কেউ হয়তো বিয়ে করতে চাইবে অমুকের স্বামী মারা গেছে কেউ হয়তো বিয়ে করতে চাইবে আলাপ আলোচনায় আসবে তবে গোপনে তাদের সাথে কোনো চুক্তি করি না ভিতরে ভিতরে টেলিফোনে অথবা লুকিয়ে নির্জনে কথা বলে নিয়েছে যে আমি তুমি ঠিক আছি আর কাউকে জানতে দিও না ইদ্যুৎ পার হলে আমরা কথা পাকা বিবাহ করবো এটা হারাম জায়জ নাই উপহার পাঠিয়েছে অথবা ভালো কথা বলছে খোঁজ খবর নিচ্ছে যে কতদিন হইলো তার কতদিন বাকি আছে ইত্যাদি অথবা এইরকম কথাও বলতে পারে যে তুমি তো মাসা খুব সুন্দরী তোমার মতো মেয়ে পা দুনিয়াতে মুশকিল আছে তাতে বুঝতে পারবে যে এই ছেলে হয়তো বিয়ে করতে চায় এই রকম কথা বলা ওয়ালা কিতাব যাই আল্লাহ বলছেন বিবাহ বন্ধনের সংকল্প তোমরা করতে পারবে না জায়জ যে বিবাহ করেন নো বিদ্যুতের মধ্যে এটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের এই কিতাব যে বিধান লেখা আছে চার মাস দশ দিন বিধবার ক্ষেত্রে আর তালাক প্রাপ্তার ক্ষেত্রে তিন মাসিক অথবা তিন মাস ইত্যাদি যেসব ইদ্যুৎ রয়েছে যতক্ষন পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাবে না অর্থাৎ পারে রাখো তোমাদের মনে যা আছে আল্লাহ সবকিছু জানেন এবং জেনে রাখো আল্লাহ পাক অতিম্জনাকারী এবং অত্যন্ত সহিষ্ণু আল্লাহ পাক আরো ইহা মিন তাল তুমি আলম তামসুনা ও তাহনা ফরিজা আলসেহ ও আল মুক্তি কাদার হুমিল কোন নির্জনতা সুযোগই পাননি ঘর সংসার হয়নি তালাক দাও অসুবিধা নেই আও তাফরুজুল্লাহ অথবা তাদের যে মোহর আছে তাও নির্ধারিত করেনি দুটোই আছে এই বিষয়টি হচ্ছে এমন যে এমন মেয়েকে বিবাহ করেছে বিবাহ করার পর দেখা সাক্ষাৎ হয়নি গর সংসারও হয়নি আর মোহরও নির্ধারণ করা হয়নি তাহলে দিতে পারো কিন্তু এই ক্ষেত্রে কি দেবে স্পর্শ করা হয়নি আর মোহরও নির্ধারণ হয়নি আল্লাহ অমাত্র কিছু মাল সামান দিয়ে দাও টাকা পয়সা দিয়ে দাও কিছু গিফট উপহার দিয়ে দাও কাপড় চুপড় দিয়ে দাও আরো কিছু তাদের বাড়ির জন্য দিয়ে দাও কিছু খরচ খরচা দিয়ে দাও আলাল মুসে মুাদার হু সচ্ছল ব্যক্তির জন্য তার অনুপাতে আল আল ব্যক্তি অভাবী তার অনুপাতে সে এটা হচ্ছে কর্মশীলদের ওপর নাজ্য অধিকার দায়িত্ব আল্লাহ পাক আরো বলছেন ওয়াইন তাল্লাক্ত মোহনা মিন কাবল আন্তধান বলছেন মোহর নির্ধারিত করেছেন কিন্তু স্পর্শ করার সুযোগ পাননি নির্জনতার সুযোগ পাননি তার আগে তালাক দিয়ে দিলেন তোমরা যদি তালাক দিয়ে দাও তাদেরকে স্পর্শ করার আগে তাদের মোহর নির্ধারিত করেছোয়া ফোন তবে যদি স্ত্রী মাফ করে দেয়া ফুয়াল বিয়া দি ওক দাত অথবা যার হাতে বিবাহের বন্ধন আছে সে যদি মাফ করে দেয় স্ত্রী মাফ করে দিল মোহর দেওয়া হয় ইনি হয়তো মাফ করে দিলাম অথবা মোহর পুরা দিয়ে দিয়েছেন আপনি পাবেন কারণ এখনো তো তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি অসুবিধা নেই আক্রা বলি তাকু আর তোমরা যদি মাফ করে দাও একে অপরকে তাহলে এটা আল্লাহ ভিরু তার কাছাকাছি ওয়ালাউল ফাজন তোমাদের স্বামী স্ত্রী জীবনে দাম্পত্য জীবনে যে একে অপরের অনুগ্রহ রয়েছে সেটা ভুলিয়ে যে আল্লাহ পাক তারপরে বলছেন নিশ্চয় আল্লাহরুল আলম তোমরা যা কিছু করছো করবে সে সম্পর্কে সবকিছুই তিনি দেখছেন আল্লাহ ফাকরুল আলম আমাদের গুনা খাতা মাফ করে দেন এবং আমাদের দাম্পত্য জীবন যেন সুখী করেন আল্লাহ আলমিন মোমেন আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে যেন সম্মানিত করেন এবং তাদের ভুল ভ্রান্তির সংশোধন করার যেন তফফিক দান করেন সুভান রবিলাম আলমিন